नित्य नतून अभिनव बसा करा बुट्टी सम्पूर्ण शुनबेंशन स्किल्स पटुन फिल एम जो चेन्ज य চেঞ্জ your ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন ভূমিকা আমি ধারণা করছি নিচের কোনো একটা কারণে আপনি বইটি বেছে নিয়েছেন অর্থাৎ অডিফিলের শুনতে ক্লিক করেছেন আপনি হয়তো একজন পেশাদার বিক্রেতা তাই আপনি চান নিজের যোগ্যতাকে আরও ধারালো করতে অথবা আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যবসা আরও সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে বইটি পড়তে চান কিংবা এমনও হতে পারে যে বইটার কভার ডিজাইন আপনার পছন্দ হয়েছে তবে একটা বিষয় আমি নিশ্চিত হয়ে বলতে পারি আপনি এই বইটির বর্ণনার সাথে একাগ্রতা পোষণ করবেন মানে হচ্ছে আপনি নিজের পরিবর্তনের ব্যাপারে খোলামেলা মনের মানুষ এবং নিজের ব্যক্তিগত সফলতার ব্যাপারেও সিরিয়াস হবেন লোকবল মানব সম্পর্ক এবং ব্যবসায়িক হালচাল বিষয়ে আমার যতটুকু পড়াশোনা তাতে একটা বিষয় লক্ষ্য করে আমি রীতিমতো অবাক হয়েছি যে কিছু মানুষ জীবনে অন্যদের তুলনায় নাটকীয় সফলতা পেয়েছে একই উপাদান ব্যবহার করে ব্যবসার ক্ষেত্রে অভিন্ন পণ্য অথবা উৎস থাকা সত্ত্বেও কিছু লোক ক্রেতা পেতে অনেক ভোগান্তি পোহায় তা সত্ত্বেও তারা সফলতার সন্ধান করে এবং পরবর্তীতে সফল হয় তাদের আচরণগত ভিন্নতা থাকা সত্ত্বেও সফল লোকগুলোকে পর্যবেক্ষণ করে আমি সাধারণ একটা বিষয় শিখেছি আর তা হলো তারা জানে কি বলতে হবে এবং কিভাবে গুরুত্ব পেতে হবে এই উপলব্ধিটাই আমাকে অবাক করেছিল যে পুরো সংলাপ জুড়ে অল্প কিছু শব্দের ভিন্নতা কিভাবে ভালো ফলাফল এনে দেয় এবং এর ফলে এসব নিয়ে আমার পড়াশোনার আকাঙ্ক্ষাটাও তীব্রতর হয়ে গিয়েছিল দু সালের কথা ম্যাজিক ওয়ার্ডস নামে আমার লেখা একটা বই প্রকাশিত হয় এটা অনুসরণ করেই পরবর্তীতে আমি আরো ট্রেনিং এবং বক্তব্যে জোর দিই বইটার জন্য আমি গর্বিত কিন্তু সেটা বেস সেলের বইয়ের তালিকায় জায়গা করে নেওয়ার জন্য নয় বরং এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল এই বইটা যারা সংগ্রহ করে পড়েছে তারা কথা বলার সময় শব্দের ব্যবহারে বেশ পরিবর্তন সহ সফলতাও পেয়েছে আপনাদের কাছে এই ম্যাজিক ওয়ার্ডস সম্পর্কে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি ম্যাজিক ওয়ার্ডস হচ্ছে অবচেতন মস্তিষ্কের সাথে কথা বলা এক গুচ্ছ শব্দ অবচেতন মস্তিষ্ক হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের শক্তিশালী এক যন্ত্র কারণ এখানে পরিস্থিতি অনুযায়ী সব কিছু পূর্বেই স্থান দখল করে থাকে কোনোরকম বিশ্লেষণ ছাড়াই এটা অনেকটা কম্পিউটারের মতো কাজ করে এর আউটপুট কেবল হ্যাঁ অথবা না এবং কখনোই হয়তো শব্দের স্থির হয় না এটা শক্তিশালী অবধারিত এবং দ্রুত চলমান সুতরাং মস্তিষ্কের সাথে সোজা সংযোগ স্থাপনকারী এবং হয়তো শব্দটি থেকে মুক্ত শব্দের ব্যবহার মানুষের সাথে সংলাপের ক্ষেত্রে আপনাকে আলাদা সুবিধা দেবে এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে সাহায্য করবে উদাহরণ যদি উদাহরণ চান তো আপনাদের বোঝার সুবিধার্থে অবচেতন মস্তিষ্কের কিছু উদাহরণ দেওয়া হলো নাম্বার ওয়ান ঘুমানোর সময় আপনার নিঃশ্বাস নিয়ন্ত্রণ নাম্বার টু পারিবারিক ভ্রমণে আপনার রুটিন তৈরিতে সহায়তা কারো মুখ থেকে আপনার নাম শোনা মাত্র আপনার মনোযোগকে উন্মুক্ত করা আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য আমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের জন্য নিজেদের অবচেতন মস্তিষ্কের ওপর নির্ভর করি এই বইয়ে আমি পুনরায় ম্যাজিক ওয়ার্ডের কিছু জাদুকরী শব্দের অবতারণা করেছি এছাড়াও নতুন আরো কিছু শব্দ যোগ করেছি এবং সেগুলো সংলাপ চলাকালীন মানুষের সাথে ব্যবহারের প্রক্রিয়া বোঝানোর জন্য বেশ কিছু মূল্যবান উদাহরণ বর্ণনা করেছি বাছাইকৃত শব্দগুলোর উপাদান আপনাদেরকে বোঝানোর জন্য আমি যতটা পারি চেষ্টা করেছি এবং আপনাদের জীবনের সেগুলো কাজে লাগানোর উপায় বলে দিয়েছি বাকিটা আপনারই প্রচেষ্টা হ্যাঁ যিনি এখন অডিফিল থেকে এই অডিও বুকটি শুনছেন তাকেই বলছি সংলাপে প্রভাব বজায় রাখার জন্য এই শব্দগুলো ব্যবহৃত পরীক্ষিত এবং প্রমাণিত যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় যাই হোক এই বইটি ম্যাজিক ওয়ার্ডসের চেয়েও বেশি কিছু প্রতিটি অধ্যায় পড়ার পর আপনারা এমন শক্তিশালী বার্তা পাবেন যে চাইলে সেসব ব্যবহার করে জীবনকে আরও সহজ করতে পারেন হ্যাঁ আপনার ব্যবসায়িক সফলতার দিকেই আমার পরামর্শ নিবদ্ধ কিন্তু বইটিতে যেসব আলোচ্য বিষয়বস্তুর অবতারণা করা হয়েছে সেসব যে কোনো ইন্ডাস্ট্রি এমনকি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে রূপান্তর করে প্রয়োগ করতে পারবেন এটা আপনাকে আরও বেশি প্ররোচক প্রভাব বিস্তারকারী করে তুলবে এবং আপনি যাই করবেন সেসবের ওপর বড়সড় প্রভাব ফেলবে আমার পরামর্শ থাকবে বইটির পড়ার সময় আপনার সাথে নোটবুক এবং কলম নিয়ে নিন প্রতিটি বিষয়বস্তুর মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের কিছু উদাহরণ তৈরি করে নোট করুন তারপর যত দ্রুত সম্ভব সেগুলো নিজের প্রয়োজনে কাজে লাগাতে চেষ্টা করুন আমি যা কিছু আপনাদের সাথে শেয়ার করব সবই সহজ মনে হচ্ছে কিন্তু সহজ বিষয়গুলোকে একেবারে হালকা মনে করার আদতে কোনো সুযোগ নেই তো অস্বস্তিটাকে আগে দূর করুন এই বই আপনাদের ওপর কতটুকু প্রভাব ফেলল কতটা কাজে লাগলো আমি সেসব জানতে খুব আগ্রহী হয়ে অপেক্ষা করছি কাজে সোশ্যাল প্ল্যাটফর্মে আমার সাথে যুক্ত হন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন অধ্যায় এক চ্যাপ্টার ওয়ান আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কি না কিন্তু মানুষের কাজ থেকে তাদের ধারণাগুলো পণ্যের পরিচয় অথবা সেবাদানে ব্যর্থ হওয়া নিয়ে সবচেয়ে বেশি যে কথাটি আমি শুনেছি তা হলো প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা এই জন্যই আমি এমন কিছু শব্দ খুঁজে বের করেছি যেগুলো আপনি যে কোনো সময় যে কারোর সাথে পণ্যের পরিচয়ের শুরুতে ব্যবহার করতে পারেন যা আপনাকে প্রত্যাখ্যাত হওয়ার হাত থেকে বাঁচাবে এই শব্দগুচ্ছটি হচ্ছে আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কি না তাহলে দেখে নেওয়া যা কীভাবে এই সহজ গঠনতন্ত্র কাজ করে আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা। এমন কথা দিয়ে সংলাপ শুরু করা মানে হচ্ছে শ্রোতার অবচেতন মস্তিষ্কে পৌঁছে দেওয়া যে এই পণ্যটি নিতে কোনো চাপ প্রয়োগ করা হবে না এইভাবে বললে হয়তো পণ্যটি সম্পর্কে তাদের তেমন আগ্রহ বাড়বে না কিন্তু কৌতূহল বেড়ে যাবে তারা ভাববে এই এটা কি নিজের মধ্যে কৌতূহল তাদেরকে তাড়িয়ে বেড়াবে উপরন্তু এটা তাদেরকে বাধ্য করবে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে যে সিদ্ধান্ত হবে অবশ্যই চাপমুক্ত আসল জাদু হচ্ছে এই সিকোয়েন্সের শেষের শব্দটার ভেতর जदि को आलाप परिचित शब्दा एड़ी जावा उचित शब्दी हल कंतु आचा कल्पना करस आपके बोलती भलोक जी दल मूल्यवान सदस्य ये जा सब पचंद कितन करा दरकार बोल तो बक्यटर कोंशा अपनी मने रेखे अनुमान को बोलते ওপরের বাক্যের যে অংশটাই আপনি সবচেয়ে বেশি মনস্থির করেছেন সেটা হলো কিন্তু শব্দটায় কিন্তু শব্দটি সব সময় আমাদের বলা কথার পূর্বের অংশকে বাতিল করে দেয় সুতরাং আপনি যখন কাউকে বলছেন আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কিনা। কিন্তু এটা শোনার পর আপনার শ্রোতার মাথায় যা ঘুরু ঘুরু করছে তা হলো আপনাকে অবশ্যই এটা निर्दिष्ट वस्तु भलोक देखते तो आपनी जो श्रोता के बोलना प्रयोजन क्या क्या अपना श्रोतार मस्तिष्क कण्ठ तक निश्चय देखते उदाहरण दिखी शुनुदरणगुल माफिक सहा चलते नम्बर वनिना ये प्रयोजन क्या কিন্তু আপনি কি এমন কাউকে জানেন যে পণ্যটার প্রতি আগ্রহী কথাগুলোর ফলাফল যা আসবে নোটবুকে লিখে রাখবেন নাম্বার টু আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কি না কিন্তু শনিবারে আমাদের একটা পরিকল্পনা আছে আপনি চাইলে যোগ দিতে পারেন নাম্বার থ্রি আমি জানি না এটা আপনার জন্য প্রয়োজনীয় কি না কিন্তু এই সুবিধা কেবল আগামী এক মাস চলবে আমার মনে হয় না আপনার এটা মিস করা উচিত হবে এই প্রত্যাখ্যাত মুক্ত পদ্ধতি একটা ফলাফল আনবে। নিচের যে কোনো দুটো বিষয়ের একটা ঘটবে হয় আপনার শ্রোতা আগ্রহী হয়ে পণ্যটির ব্যাপারে আরও তথ্য জানতে চাইবে নয়তো খুব বেশি বাজে হলে তারা পণ্যটি নিয়ে পড়ে ভাবার কথা জানাবে অধ্যায় দুই মেলা মন মানসিকতা যদি আপনি হল ভর্তি এক লোককে জিজ্ঞাসা করেন যে তারা খোলামেলা মানের কি না আমি নিশ্চিত তাদের মধ্যে নয়শো জনই হাত তুলবে পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষই কারোর সাথে সাক্ষাতে এই স্বভাবটা পছন্দ করে এবং কেন করে সেটা সহজেই বোঝা যায় এর বিপরীত হিসেবে ভাবা হয় অন্তর্মুখীতাকে পছন্দের এই ভিন্নতা যে কারোর সাথে দেখা হলেই পাবেন সেক্ষেত্রে আপনি খোলামেলা মনের হলে সুবিধা পাবেন আর উভয় ব্যক্তি যদি খোলামেলা মনের হয় তাহলে পরস্পর আলাপ চালিয়ে যেতে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায় যখন আপনি আপনার নতুন আইডিয়া কোনো বন্ধু আগন্তুক অথবা দলের সদস্যদের সাথে আলোচনা করতে চান এই বাক্য ব্যবহার করে যে আপনি কতটা খোলামেলা মনের মানুষ জবাবে এর পরপরই আপনি চান এমন একটা পরিবেশ সৃষ্টি হোক যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত বিষয়বস্তুর সাথে শ্রোতাকে পরিচয় করিয়ে দিতে সহায়ক হবে খোলামেলা মন মানসিকতা সম্পন্ন ব্যক্তির সাথে আপনার একমত হওয়ার সম্ভাবনাকে শতকরা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে নব্বই শতাংশ করে দেবে কেননা প্রত্যেকেই খোলামেলা মনের অধিকারী হতে চায় অপর ব্যক্তিটিও যেন তেমন হয় সেই প্রত্যাশাও সকলেই রাখে উদাহরণ এই শব্দগুলোর চর্চায় নিচে কিছু উদাহরণ দেওয়া হল নাম্বার ওয়ান বিকল্প উপায় ভাবতে আপনি কতটুকু খোলামেলা মনোমানসিকতার হতে পারবেন নাম্বার টু একেবারের জন্য হলেও কি আপনি নিজের খোলামেলা মনমানসিকতার এই সুযোগ কাজে লাগাবেন নাম্বার থ্রি আপনার মাসিক আয় বাড়াতে আপনি কতটুকু খোলামেলা মনে ভাববেন নাম্বার 4 আপনি কি খোলা মনে তখনই চিন্তা করবেন যখন দেখবেন এটি ভালো কাজে দেয় ওপরে বর্ণিত প্রত্যেকটা উপায় অন্য ব্যক্তির দ্বারা আপনার আইডিয়াকে অগ্রাহ্য করার বিষয়টা কঠিন করে তোলে এবং এটা তাদেরকে ভাবায় ইতিবাচক হয়ে আপনার মতের ভালো দিকগুলো খুঁজে বের করতে অনেকটা মাথায় সেট করে রেখেছেন এটা তাকে দিতেই হবে এটুকু বলুন অন্তত এগুলো চেষ্টা করার জন্য আপনি কতটা খোলামেলা মনের হতে পেরেছেন যখন আপনি আপনার আইডিয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে এই ব্যাপারে আপনি কতটা খোলামেলা মনের এইভাবে জিজ্ঞেস করেছেন লোকজন তখন আপনার প্রতি আকর্ষণ বোধ করবে মনে রাখবেন প্রত্যেকেই ফুরফুরে মনে কথা বলতে পছন্দ করে অধ্যায় তিন আপনি কি জানেন এমন কারো সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছে যে মনে করে সে আপনার চেয়েও বেশি জানে এবং উক্ত নির্দিষ্ট ব্যাপারে আপনাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখে ফলে দুজনের মধ্যকার আলোচনা দ্রুতই রূপ নিয়েছে বিতর্কে যদি হয়ে থাকে कत बार प्रभावित करते अवश्य सचेतन कि भाव आलापरिचित नियंत्रण ना जाए तो नियंत्रण नारे उपाय हमर व्यक्ति कथागुल्के द्विधाए फेले देव सचराचर साधारण लोकर जाति सरसर तर मतामतर ओर चैलेंज करर्के ज पड़े निश्चित मजे मध्य আপনারে এমন হতাশাজনক মুহূর্তেরও শিকার হন যখন দেখেন আপনি কি বলতে চাচ্ছেন সেটা লোকে বুঝতে পারছে না এমন কি পূর্বের ধারণা থেকে বেরিয়ে আসতে পারছে না আপনি তখন নিশ্চয়ই বিক্ষুব্ধ হন এরকমটা প্রায়ই হবে যখন আপনি আমি সব কিছু জানি এমন মানসিকতা নিয়ে লোকের কাছে আপনার পণ্য বা ধারণার পরিচিতি দেবেন এবং সেখান থেকে সৃষ্ট ঝামেলা থেকে বেরিয়ে আসাটাও কঠিন হয়ে উঠবে আপনার জন্য তো এই সবজান্তা মানসিকতা দূর করার সর্বোত্তম উপায় হলো অপর ব্যক্তির জ্ঞানের উৎসগুলোকে প্রশ্নবিদ্ধ করা আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই চান কেউ যেন আপনাদের সাথে তর্ক না করে এই পরিস্থিতি নিয়মিত ঘটলে আপনি পিছিয়ে যাবেন কোনো মতামত যখন কেউ দেয় তখন কোন না কোনো ভিত্তির ওপর দাঁড়িয়েই কথাটা বলে কাজেই বিতর্ক এড়ানোর জন্য আপনাকে যে তর্কে জিততে হবে এমনটা নয় সর্বোত্তম উপায় হচ্ছে আপনি ওই ব্যক্তির জানার উৎসটাকে প্রশ্নবিদ্ধ করুন অর্থাৎ সংলাপে পুনরায় বলার মতো কিছু অর্জন করার আগেই আপনি প্রমাণ করে দিন তার জানাই ঘাটতি আছে অথবা যেখান থেকে তিনি তথ্যটা পেয়েছেন তা যথেষ্ট প্রমাণ সাপেক্ষ নয় এই ক্ষেত্রে একটা প্রশ্ন কাজে দেয় এই সম্পর্কে আপনি কি জানেন ছোট্ট এই প্রশ্নটায় অপর জ্ঞানের উৎসকে হুমকিতে ফেলে দেবে এবং তাকে বাধ্য করবে তার জানার উৎসগুলোর রেফারেন্স দিতে এরপর প্রায়ই দেখা যাবে তাদের হাতে শক্ত কথার উপর যুক্তি দেওয়ার মতো আর কিছু নেই উদাহরণ এই বিষয়ে যেসব উদাহরণ আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন সেগুলোই শুনুন নাম্বার ওয়ান আপনি আমাদের কোম্পানি এবং ভিন্ন উপায়ে দেওয়ার সেবা সম্পর্কে কি জানেন নাম্বার টু ক্রিসমাসের পর থেকে সব কিছুর যে পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আপনি কী কী জানেন নাম্বার থ্রি এখানকার বাজার সম্পর্কে আপনি কী কী জানেন নাম্বার ফোর আমাদের কাস্টমার সেবার সুবিধা সম্পর্কে কী কী জানেন আপনি এই প্রশ্নগুলো অপর ব্যক্তিকে উপলব্ধি করাবে যে তাদের মতামত হয়তো বা সঠিক নয় এবং তারা দ্রুতই আপনার মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত হবে তবে যে ব্যাপারটা ঘটতে পারে তা হলো। আপনি অপর লোকটির তর্ক করার উৎসটা সম্পর্কে জেনে যাবেন এবং এর বিপরীতে আপনার মতামত দাঁড় করানোর সুযোগ পাবেন এর বেশ কিছু হবে না আত্মবিশ্বাসের সাথে বিপরীত ব্যক্তিটিকে চ্যালেঞ্জ করার মতো শব্দ ব্যবহার করুন আর সব সময় তর্ক এড়িয়ে চলুন কে হারবে বা জিতবে সব না ভেবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এসব থেকে বিরত থাকুন হয় দুজনেই জিতবেন না হয় কেউই না सामने उपस्थित दर्शक और श्रोत प्रश्न करी शब्दा दिए आस बोझा तक तर पक्ष जवाब पाईना सहज भावे धरले এই কথাটির অর্থ হচ্ছে আপনি সম্ভবত যা চান তা করতে পারবেন যদি আপনি সত্যি সত্যি তাই চান মোটিভেশন শব্দটি দুটো পরিচিত শব্দ যুগল থেকে এসেছে শব্দটার প্রথম অংশ মোটিভ না হয়েছে ল্যাটিন শব্দ মোটিভাস থেকে যার বর্তমান আধুনিক রূপ হচ্ছে মোটিভ মোটিভ আর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রিজন শব্দটার পরবর্তী অংশ এশন। না হয়েছে অ্যাকশন শব্দটি থেকে এবং যদি কেউ কোনো পদক্ষেপ নিতে চায় সে নিশ্চিতভাবে কিছু করতে চলেছে অথবা গতিশীল হচ্ছে তাহলে মোটিভেশন শব্দের সবচেয়ে সহজ সংজ্ঞা হল গতিশীল হওয়ার কারণ আর রিজন টু মুভ অথবা কোনো কিছু করার কারণ আর রিজন টু ডু এখন নিজেকে প্রশ্ন করুন এটা বলা কি ভুল হবে যে কারণটা যদি বড়সড় হয় তাহলে কাজটা করানোর জন্য কাউকে না কাউকে পেয়ে যাবেন আপনি যদি কাউকে দিয়ে এমন কিছু করাতে চান যেটা সে করতে চাচ্ছে না তাহলে না করতে চাওয়ার পেছনে বড় কারণটি খুঁজে বের করুন এর অর্থ দাঁড়াচ্ছে মানুষকে আপনার মোটিভেট করতে জানতে হবে মানুষ দুইভাবে মোটিভেটেড হতে পারে ক্ষতি এড়াতে অথবা নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করতে যাতে করে সে সফল হতে পারে হয় তারা সফলতার পথে হাঁটবে যা তারা খুঁজে সব সময়। নয়তো নিজেদের নেতিবাচক বিষয়গুলোকে এড়িয়ে চলবে বাস্তবতা আমাদেরকে জানায়। যে মানুষ তার সুপ্ত প্রতিভা অর্জনের চেয়েও যেসব বিষয় তাকে আঘাত করে তা এড়িয়ে চলতে বেশি চেষ্টা করে এর চেয়েও বড় বিষয় হচ্ছে একজন ব্যক্তি নিজেকে কোথায় দেখতে চায় আর কোথায় দেখতে চাই না এই ব্যাপারগুলো যত সুন্দরভাবে তুলে ধরতে পারবেন তত বেশি আপনি তাকে মোটিভেট করতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে তা হলো ব্যক্তির সিদ্ধান্তের ভিত্তিটা কি আবেগ নাকি যুক্তি যুক্তিসঙ্গত পক্ষে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ প্রথমত আবেগকেই প্রশ্রয় দেয় তো বাস্তবতা আমাদেরকে জানায় যে মানুষ তার সুপ্ত প্রতিভা অর্জনের চেয়েও সব বিষয় তাকে আঘাত করে সেই সব এড়িয়ে চলতে বেশি চেষ্টা করে কাউকে মোটিভেট করার আগে আপনাকে সেটা অনুভব করতে হবে আমি নিশ্চিত কখনো কখনো আপনি দ্বিধায় পড়ে যান যে কেউ আপনার কথা কর্ণপাত করছে না মনে মনে হয়তো ভাবেন আমি বুঝতে পারছি না কেন তারা আমার কথায় মনোযোগ দিচ্ছে না যদি আপনি কথায় জিততে চান তাহলে শুনুন মানুষ সাধারণত মন থেকে যেটা সঠিক অনুভব করে সেটাই সিদ্ধান্ত নেয় আপনি যদি তাদেরকে সেটা অনুভব করাতে পারেন তাহলে বাকি পথ একেবারে সহজ ওই জটিল দুটো বিষয় বুঝতে পারাটাই হলো ম্যাজিক ওয়ার্ড শেখার মূল ভিত্তি এবং প্রশ্ন তৈরি করার মূল বিষয় কেমন লাগবে যদি এই প্রশ্ন করার মাধ্যমে যদি কাউকে ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারেন এবং তাকে মূল পয়েন্টের দিকে আকর্ষিত করতে পারেন তো এই মুহূর্তটা আপনার জন্য ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকেই তৈরি করতে পারে এমন কি এটা আপনাকে বোঝাতে সামর্থ্য হবে तेर निर्धारित पथे पर करते तई जखनी तर भविष्य बनिर्माण स्वप्न देखा शुरू करब तक तर स्वप्न देखा शुरू कर उदाहरण एर कैकटा उदाहरण एम होते नम्बर वन कम लगे आपनर जो क्चटी कर लेमोशन हो जाए नम्बर टू कम लाग्र যদি এই প্রতিযোগিতায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় নাম্বার থ্রি কেমন লাগবে আপনার যদি আপনি এটাকে একটু ভিন্ন পথে পরিচালনা করে সফলতা অর্জন করে ফেলেন 4 কেমন লাগবে আপনার যদি আপনি সব হারিয়ে ফেলেন এই উদাহরণটাই বা কেমন কেমন লাগবে আপনার যদি আপনি আগামী বছর সকল দায়িত্ব থেকে মুক্তি পান এবং নিজের স্বপ্নের বাড়িতে বসে श्व्रमण के परिकल्पना करते शर्तुक्त कथा अपर मानुषर मजे भविष्य नहीं एक उत्तेजना भलोलागा तैरि फले सामने अग्रसर है से अर्जन करार्ज नयो नेबाचक विषयगुलो दूरे थकार मन रखबेंत बसि अनुभव करतेबेंगल मजे तत बस मानुष के मोटीट करते অধ্যায় পাঁচ কেবল কল্পনা করুন আপনি কি জানেন একজন মানুষ যেসব সিদ্ধান্ত নেয় তা দুইবারে তৈরি হয় একবার নিজের মস্তিষ্কে আনুমানিকভাবে দ্বিতীয়বার তৈরি হয় বাস্তব জীবনে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বা কিছু করার জন্য আপনাকে কল্পনা করে নিতে হয় আগে আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন অথবা কাউকে বলতে শুনেছেন যে আমি এগুলো কখনো কল্পনাও করিনি এটা একটা সম্পূরক বিষয় যদি আপনি কল্পনায় নিজেকে কিছু করতে না দেখে থাকেন তাহলে সেটা আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলাই চলে বিশেষ করে সৃজনশীল কাজগুলোতে মানুষ নিজের মনের ক্যানভাসে যা দেখে সেসবের ওপর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নির্ভর করে কাজেই আপনার দেওয়া পরামর্শগুলোর ইতিবাচক চিত্র যদি আপনি তাদের মনের তুলে ধরতে পারেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা তাদেরকে অনেকটাই প্রভাবিত করবে আর মানুষের মনের মাঝে চিত্র তৈরি করার কাজটি গল্প বলার মাধ্যমে করা যায় শৈশবে আমাদের শোনা অনেক গল্পের শুরুটা সবার নিশ্চয়ই মনে আছে একদা এক সময় যখন আমরা কথাগুলো শুনতাম আমাদেরকে তা ভাসিয়ে নিয়ে যেত কল্পনার রাজ্যে ফলে আমরা হারিয়ে যেতাম সেসব মুহূর্তে এবং ব্যাপারটা বেশ উপভোগই করতাম কিন্তু বড়দের ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করাটা বাস্তবিক খুবই কঠিন কাজেই আপনাকে এমন কিছু জাদুকারী শব্দ ব্যবহার করতে হবে যা ওই কাহিনীর মতোই ফলাফল নিয়ে আসে যখন আপনি কল্পনা করুন কথাটা শোনেন আপনার অবচেতন মস্তিষ্ক তখন আপনার মনের আয়নায় চিত্র দেখার পর্দা খুলে দেয় भिन्न चित्र देखते पान आगे अध्याय आनी शिखे मानस के मोटीभेट कर सम्पर् आनी एक ही क्ज करते आपनर कल्पना कर प्रक्रिया क्या लागिए उदाहरण नीचे किस उदाहरण देर वन कल्पना कर वस्तवयन कर छमास पर सबकि नम्बर टू কল্পনা করুন আপনার বস আপনাকে কি বলবে যদি আপনি সুযোগটা মিস করেন নাম্বার থ্রি কল্পনা করুন জিনিসটা অর্জন করতে পারলে আপনার বাচ্চারা কতটা খুশি হবে নাম্বার ফোর কল্পনা করুন এটার কেমন প্রভাব পড়বে আপনার জীবনে অপরের সৃজনশীল মনের ওপর আপনার এই কল্পনা শক্তির চালনা বাস্তবে আরও ভিন্ন ভিন্ন সত্য তৈরি করবে যা আপনি সম্ভবত বর্ণনা করতে পারতেন না ते कठोर परिश्रम करते दिन कल्पना कर दल सदस्य बोल डिजनिलैंड टिकिट कच्चा पर तरह मुखेर हासिटा कल्पना कर निजे ब्रैंड निव गाड़ी नहीं महासड़के घुरस मंतव्य करारेस एसब देखते थक मन आई नाई तक तसब देखार पर तर विश्वासरवर्तन करते उद्देश्य हासिले चेष्टा करते আমি বোঝাতে চাচ্ছি আপনার এবং আপনার মতামতের বিষয়গুলোর পার্থক্য কল্পনা করুন অন্যের মনে চিত্র সৃষ্টি করার কাজটি গল্প বলে করা যায় যখন আপনি শোনেন কেবল কল্পনা করুন তৎক্ষণাৎ আপনার মস্তিষ্ক চিত্র তৈরি করতে প্রস্তুত হয় অধ্যায় ছয় তাহলে কখন উপযুক্ত সময় হবে এই সহজ শব্দগুচ্ছ আপনাদেরকে নিজেদের পণ্য। আইডিয়া অথবা সেবার উপর মানুষের আস্থা ও নজর কাড়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে মানুষকে আপনার আইডিয়াগুলো শোনাতে ব্যর্থ হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে তারা আপনাকে বলে যে এটা নিয়ে কথা বলার মতো যথেষ্ট সময় তাদের হাতে নেই কখন উপযুক্ত সময় হবে এই কথাটা বলার সাথে সাথে অপর মানুষটির অবচেতন মস্তিষ্কে এই বার্তা পৌঁছে যায় যে আপনার আইডিয়া নিয়ে ভাবার সুসময় আছে এবং তা এটাই জানায় যে আপনার আইডিয়া নিয়ে তাদেরকে সময়ের ফিক্সড শিডিউল তৈরি করতে হবে এটা হচ্ছে এমন এক ধরনের সোজাসা একটা প্রশ্ন যা মানুষের কাজ থেকে তার সময় পায়নি এই কথাটি শোনা থেকে আপনাকে বিরত রাখবে ফলে তাদের দ্বারা আপনার আইডিয়াকে অবহেলা করার মতো সবচেয়ে বড় কারণটি আর ঘটবে না উদাহরণ এই ব্যাপারে যে সকল উদাহরণ দেওয়া যেতে পারে নাম্বার ওয়ান এটা ভালোভাবে দেখতে কখন উপযুক্ত সময় হবে তোমার নাম্বার টু কখন কাজটা শুরু করার উপযুক্ত সময় হবে নাম্বার 3 কখন কথা বলার উপযুক্ত সময় হবে তোমার ওপরের সকল পরিস্থিতিতে জবাব পাওয়ার পর দয়া করে নিশ্চিত করুন যে পরবর্তীতে আপনি সময় শিডিউল করে তাদের সাথে যোগাযোগ করবেন সংলাপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এরপর যখন আপনি তাদের দেওয়ার শিডিউলের সময় কথা বলা শুরু করবেন শুরুতেই তাদেরকে জিজ্ঞাসা করবেন না যে আপনার কাজগুলো তারা কিভাবে দেখে এর কারণ তারা যেন বাজে কথা এবং চিন্তা থেকে বিরত থাকে পরবর্তীতে এটা জিজ্ঞেস করুন যে তোমরা এই নির্দিষ্ট বিষয়ে বা ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এবং জবাবে তাদের ভালো কারণগুলো বের করতে চেষ্টা করুন কখন উপযুক্ত সময় হবে বাক্যটি অপর ব্যক্তিকে জানায় যে परवर्ती विषय भारदिष्ट समय बैर करतेबे मध्य एम का दिए एक क्या जोग कर धारणा क्या सम्पन्न करते तुम्हें जोजोग करते इतस्त करोक के बहुल पर्वेक्षण আমি ভেবেছি আপনাদের সাথে এমন কিছু শব্দগুচ্ছ শেয়ার করব যেগুলো আপনি অমন পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন কোনো বিষয়ে বিস্তারিত আপনি একজনের কাছে পাঠালেন কিন্তু সে বলল এটা নিয়ে অন্য কারোর সাথে কথা বলতে হবে তাহলে পরবর্তী স্টেপ নিতে হলে আপনাকে কি অন্য কারোর সাথে যোগাযোগ করা প্রয়োজন যখন আপনি এই শঙ্কায় সংকিত থাকেন যে আপনি কাউকে একটা কাজ দিয়েছেন সেটা সে সম্পন্ন করেনি রোড়ো ভাষায় কাজ কেমন চলছে তা জিজ্ঞেস না করে কিছুটা ভিন্নভাবে তাকে জিজ্ঞেস করতে পারেন আলাপের শুরুতে তাদেরকে একটু বাঁচিয়ে দিন তবে এমন কথা বলুন যাতে তারা কোনো অজুহাত না দিতে পারে যেসব অজুহাত আপনি মনে করেন তারা দেবে এতে তারা অন্য মনস্ক না হয়ে বরং আপনি যেমনটা চান সেই পথেই কথা বলবে ফলে তারা কোনো অজুহাত দিতে পারবে না কারণ তারা যে অজুহাত তৈরি করে রেখেছে সেই বিষয়ে আপনি যথেষ্ট অবগত আছেন মনে করুন আপনি একজনকে টেলিফোন করলেন যে কিনা বলল বন্ধুর সাথে কথা বলার আগে সে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তাহলে যদি আপনি তাকে জিজ্ঞেস করুন আমি কি তাহলে ধরে নেব যে আপনি এখনও আপনার বন্ধুর সাথে এই বিষয়ে কোনো কথাই বলেননি এটা শোনার সাথে সাথে তাদের অজুহাত দেওয়ার আর কোনো রাস্তা থাকবে না তখন কেবল দুটি উপায়ে তারা উত্তর দিতে পারবে যদি যোগাযোগ করে থাকে তাহলে নিজের কাজের জন্য গর্ববোধ করবে আর নয়তো কাজটা সম্পন্ন না করার জন্য লজ্জিত হবে উদাহরণ আরও উদাহরণ হতে পারে এমন নাম্বার ওয়ান আমি কি তাহলে ধরে নেব তুমি কাগজপত্রগুলো এখনও ঠিক করতে পারো নি নাম্বার টু আমি কি ধরে নেব এখনও তুমি কোনো তারিখ ঠিক করিনি নাম্বার থ্রি আমি কি তাহলে ধরে নেব এখনও তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারো এইভাবে নেতিবাচক প্রেক্ষাপট তৈরি করার দ্বারা শ্রোতার মুখ থেকে আপনি ইতিবাচক কথাগুলো শুনতে পাবেন অথবা তারা যেসব অজুহাত নির্ধারণ করে রেখেছিল সেসব জানতে পারবেন শব্দগুলো ব্যবহার করে আপনি হয়তো ভাবতে পারেন যে তারা আপনাকে অন্য ডিরেকশনে পরিচালিত করতে পারে কেননা আপনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যা তাকে পরিপূর্ণ নিরস্ত্র করে দিয়েছে যদি আপনি কাউকে বলেন আমি কি তাহলে ধরে নেব যা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা বলবে না আপনি সঠিক আমরা আরও কিছুদিন এ নিয়ে ভাবব তখন আপনি তাদেরকে ত্বরিত কিছু করার জন্য তাগাদা দিতে পারবেন পরিবর্তে তারা যদি বলে না আমরা নিয়েছি একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাহলে আপনি তাদেরকে বলতে পারবেন বাহ তাহলে কবে শুরু করা যায় তো নেতিবাচক প্রেক্ষাপট তৈরি করে আপনি ইতিবাচক কিছু পেতে চলেছেন অথবা যেসব অজুহাত তার নির্ধারিত করে রেখেছিল সেসব জানতে পারবেন কারণ বেশিরভাগ লোকই তাদের কথার উপর থাকতে পছন্দ করে এবং এর অন্যতা হলে তাদের খারাপ লাগে অধ্যায় আট চ্যাপ্টার এইট সহজ বিনিময় সহজ একটা কৌশল ব্যবহার করে আমি স্বল্প সময়ে আপনাদেরকে দুটো জাদুকরী বচন শেখাতে চলেছি এই মনস্তাত্ত্বিক কৌশলের জন্য আপনি নিশ্চিত ভালো একটা ফলাফল পাবেন প্রথমে এই বিষয়টা আপনার মাথায় আসে মানুষের অনেক ভুল প্রত্যক্ষ করার পর এবং আমি দেখেছি অনেক মানুষই এই ভুলটা করে তাদের ক্রয় বিক্রয়ের উপস্থাপনার শেষের দিকে এসে অনেক উপস্থাপনা থেকে মানুষ যে প্রশ্নটার সম্মুখীন হয় তা হল আপনার আর কোন প্রশ্ন আছে এটা জিজ্ঞেস করা মানে হলো কারো অবচেতন মস্তিষ্কের বার্তা ছুড়ে দেওয়া যে তার কোনো প্রশ্ন থাকা উচিত আর যদি কোনো প্রশ্ন তাদের মনে নাও থাকে বিষয়টা তাদের কাছে লাগে। এটা তাদেরকে সাহস দেয় সংলাপ বন্ধ করতে এবং ভাবনা থেকে দূরে যেতে। শব্দের ছোট্ট একটা পরিবর্তন ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ এনে দিতে পারে আপনার কোনো প্রশ্ন আছে এই প্রশ্নের বদলে আমার কাছে আপনার আর কি কি প্রশ্ন আছে এই ছোট্ট একটা প্রশ্নই আপনাকে নিয়ন্ত্রণের বাইরে থেকে নিয়ন্ত্রণে এনে দেবে আপনার কোনো প্রশ্ন আছে এটার বদলে আমার কাছে আপনার আর কি কি প্রশ্ন আছে ওই মুহূর্তের মধ্যে আপনি একটা উত্তর পাবেন সবচেয়ে সহজ উত্তরটা হয়তো হবে যে তাদের কোনো প্রশ্ন নেই তাহলে তাদের এই নিরবতা কি বোঝাচ্ছে এর মানে হচ্ছে শ্রোতার কাছে প্রশ্ন করার মতো আর কিছু নেই শব্দের এই ব্যবহার তাদেরকে বলতে বাধ্য করবে নির্দিষ্ট উত্তর দিতে অন্যথায় হয়তো এই জবাবটার কাছাকাছি কিছু পেতে পারেন আমি এটা নিয়ে পরে ভাবব এটা হলো প্রথম সহজ পাঠ কিন্তু এই অধ্যয়ে আমি আরও একটা বিষয় জানাবো আর এই পরবর্তী বিষয়টা আরো সহজ এবং গভীর এটা কাজ করবে বলার সময় লেখার এবং টেক্সট ম্যাসেজের সময় সবখানে এটা তখন বেশি কাজ দেবে যখন আপনি আপনার ব্যক্তির কাজ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে চাবেন একটা ঘটনা কল্পনা করুন আপনি কোনো একজনের সাথে সাক্ষাৎ করেছেন এবং পরবর্তীতেও তার সাথে দেখা করতে চান এই সব ক্ষেত্রে সচরাচর লোকে যে ভুলটা করে তা হলো তারা বলে আমি কি আপনার ফোন নম্বর পেতে পারি যখন আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি এটা আপনাকে অনেকটা উক্ত ব্যক্তির অনুমতির কাছে বাধা পাবার পথ সৃষ্টি করে ফলে আপনি যা আশা করেন তা পাওয়া জটিল হয়ে দাঁড়ায় এটা অনেকটা নিরাপত্তার উপরেও সাংঘার্ষিক দেখায় এর চেয়ে বরং আপনি বলতে পারেন কোন নাম্বারটায় কল করে আপনাকে সব সময় পাওয়া যাবে তাহলে সহজেই আপনি তথ্যটা পেতে পারেন যা আপনি চান এই এক জোড়া শব্দই আমাদেরকে জানায় যে কীভাবে শব্দের অল্প কিছু পরিবর্তন কথোপকথনে ভিন্ন ফলাফল এনে দেয় তো কথা বলার সময় বাক্য শব্দের পরিবর্তনও কথোপকথনে প্রাপ্ত ফলাফলের উপর ভিন্নতা এনে দেয় 9 9 चैप्टर ना तीन अपन आता होते पसंद करे सब समय इवते पचंदेष सीधान त नहीं है जख सीधान नीते कारो सहायता प्रयोन है निम्नुक्त शब्दगुलर दृष्टि आकर्षण तर सान के सहजतर करते सहा कर देखते তোমার হাতে তিনটি অপশন আছে এই কথাটা ব্যক্তির সিদ্ধান্ত নামার প্রক্রিয়াকে সাহায্য করবে আপনি সহজেই আপনার অপশানগুলো তাদের কাছে উপস্থাপন করবেন তা সত্ত্বেও এখনও আপনার নিজের পছন্দ তাদেরকে চয়েস করানোর সুযোগ থাকছে তিনটা অপশনের কথা অপর ব্যক্তির মাঝে আপনার পছন্দগুলোর একটা গুরুত্ব সৃষ্টি করে এবং আপনার পছন্দই সর্বশেষ সিদ্ধান্তে পরিণত হয় এই ব্যাপারে আমরা নিশ্চিত কিছু উদাহরণ দেখে নিতে পারি প্রকৃত পক্ষে আমাদের জীবনে এমন ডজন ডজন উদাহরণ রয়েছে কিন্তু বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ কল্পনা করুন কেউ একজন আপনার সংস্থা বা ব্যবসায় জড়িত হতে চায় তো কথা বলা শুরুটা আপনি বাস্তব জীবনের প্রেক্ষাপট তৈরি করবে এমন কিছু দিয়ে শুরু করুন বাক্যটা অনেকটা এমন হতে পারে আপনি একটা কাজে নিয়োজিত আছেন जेटा अपनी पचंद करा का उपभोग्य नये अपन का लम्बा समय कैड़े अपना के परिवार दूरे सर रखेड़ा टाणी जोटा आशा करें तर धारे का व्यावसायिक सुविधा उपस्थापन करात्व एख निशित नन आपनी कि करी अपन हाथे तीन अपशन देखते प्रथमत আপনি অন্য কোথাও চাকরি খুঁজতে পারেন সেখানে আপনার সিভি আবেদনপত্র ড্রপ করতে পারেন এবং ইন্টারভিউ সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করে খুঁজে নিতে পারেন একই টাকায় একই সুবিধার কোনো কাজ দ্বিতীয়ত আপনি কিছুই করবেন না যেখানে আছেন সেখানেই থাকুন এবং বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়ে যতটা সম্ভব আঁকড়ে থাকুন সর্বশেষ অপশন। आपनी एखे एक बार चेष्टा देखते परेंलस क्चे देखते कतटा दूरे जो तीन अप्शनर मध्य कौन आपनर सब चे बुकरी शब्द द्वारा संलापर शेष मान हल श्रोता के आपनर पचंद कि बेचे नवर बार्ता देवा यूर मध्य को आपनर पसंद ये बला मान हल वर्तमान श्रमसाध्य चाकृटर कथा लिस्टे बद देा বাকি থাকে দুটো অপশন। হয় চাকরি ছেড়ে আপনার সংস্থায় যোগ দেওয়া আর নয়তো নিজের পছন্দ মতো অন্য কোথাও খোঁজা কাজে শুরু করুন আপনার হাতে তিনটি অপশন এটা দিয়ে এবং শেষটা করুন কোনটা আপনার বেশি পছন্দ এই বাক্যটা দিয়ে দেখবেন শ্রোতা আপনার পছন্দের থেকেই একটা সিদ্ধান্ত বেছে নেবে চ্যাপ্টার টেন অধ্যায় দশ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন উদ্যোক্তা বিক্রয় অধিকর্তা এবং ব্যবসায়ী হিসেবে আমাদের প্রায় মানুষের মন জোগানোর জন্য তাদেরকে সাহায্য করতে হয় আমার কাছে সকল বিক্রয় অধিকর্তার কাজের সংক্ষিপ্ত বর্ণনা হল তাদের কাস্টমার ও গ্রাহকের ওপর সিদ্ধান্তের নিয়ন্ত্রক এটাকে অনেকটা পেশাদার মনস্তাত্ত্বিক ব্যক্তিত্ব বলা চলে লোকেদেরকে আগ্রহী করার মতো কাজটা অনেক লোকই করে থাকে তা সত্ত্বেও এটা হচ্ছে ক্রেতাকে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে ধাবিত করার সর্বশেষ প্রয়াস এটাই সবচেয়ে কঠিন অংশ লোকেদের সাহায্য করুন পণ্য বেছে নিতে পণ্যের বিভিন্ন দিক বলে ফেললে তা পছন্দ করে নিতে সহজ হয় লাল অথবা সাদা ওয়াইন সৈকত অথবা আকাশ পথে ছুটি এইভাবে ক্যাটেগরি সেট করে দিন এইভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন ক্রেতাদেরকে আকৃষ্ট করার লোকেদেরকে কিছু বেছে নিতে প্রভাবিত করতে যে কথাটা কাজে দিতে পারে তা হলো দুই ধরনের মানুষ আছে পরবর্তী যেটা হলো পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এটা শোনার পর তাদের ভেতরে অন্তর্নিহিত কণ্ঠ বলে ওঠে তারা কোন শ্রেণীতে পড়ে এবং তারা একনিষ্ঠভাবে অপেক্ষা করে সেটা শোনার জন্য উদাহরণ দিচ্ছি শুনুন এখন আপনার দায়িত্ব হচ্ছে তাদের কাছে দুটো ধরন বলে দেওয়া এবং তাদেরকে এক ধরণে ফেলা নিচের উদাহরণগুলো এরকম নাম্বার ওয়ান পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এদের মধ্যে এক দল নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করে এবং আরেক দল চাকরিদাতার পেছনে ছোটে নাম্বার 2। দুই ধরনের মানুষ আছে পৃথিবীতে যারা কোনো জিনিস কোনোদিন ব্যবহার না করে এমন কি চেষ্টা না করেও সেটা সম্পর্কে মতামত দেয় আর অপর দল অভিজ্ঞতা থেকে মতামত ব্যক্ত করে নাম্বার 3। দুই ধরনের মানুষ পৃথিবীতে আছে একদল সব সময় নষ্টেলজিয়াই ভোগে আর একদল সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে আপনি কোন রকমের কমেন্টে জানান আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন উদাহরণটা কোন ধরনের এবং কখন কোন উদাহরণটা ব্যবহার করতে হবে একজন পাঠক হিসেবে আপনাকে কয়েকটা বিষয় নিয়ে ভাবতে হবে আর তা হলো দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে একদল হল বই পড়ে এবং অডিফিল থেকে বই শোনেও তারপরেও কিছু করে না আবার আরেক দল লোক আছে যারা অডিফিলের পিডিএফগুলো নেয় সেই বইগুলো পড়ে চর্চা করে এবং কাঙ্ক্ষিত সফলতা পায় চ্যাপ্টার ইলেভেন অধ্যায় এগারো আপনি অনেকটা আমারই মতন এই শব্দগুচ্ছটি আমার সবচেয়ে প্রিয় কারণ যে কোনো বিষয়ে যে কারো সাথে এটা আমাদেরকে একমত হতে সাহায্য করে এমন কি এই শব্দগুচ্ছ পরিচিত কারোর সাথে কথা বলার চেয়েও অপরিচিত কারোর সাথে কথা বলার সময় আপনাকে বেশি সুবিধা দেবে যখন আপনি কোনো আগন্তুকের সাথে কথা বলা শুরু করবেন তখন সহজভাবে কথা বলা উচিত যাতে ভালোভাবে অপর ব্যক্তি তা গ্রহণ করতে পারে যদি আপনি কথাবার্তার শুরুতেই এই শব্দগুলো ব্যবহার করেন তাহলে তাদের আপনার সাথে একমত হওয়ার ক্ষেত্র দ্রুত এবং সহজেই হবে এটা আপনি মনপ্রাণে ধারণ করতে পারেন আপনি অনেকটা আমার মতোই এভাবে কথা শুরু করা মানে হল অপর ব্যক্তির সাথে একমত হওয়ার প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়া এটা আপনাকে আপনার সুপারিশের পরবর্তী যৌক্তিকতা বোঝাতে আরও তথ্য সংগ্রহে সাহায্য করবে আমার অভিজ্ঞতা থেকে বলছি ক্রেতা এবং লোকজন আপাত দৃষ্টিতে সব সময় যে সৎ এমনটা নয় তো প্রমাণসহ তাদেরকে বোঝানোর বিষয়টা সমর্থন পাওয়া সহজ করে তুলবে এই শব্দগুলো ব্যবহার করে আপনি বহু আপত্তিকর অবস্থা এড়িয়ে মানুষের সমর্থন লাভ করতে পারেন এমনকি তাদের অজুহাত থেকেও বাঁচতে পারেন উদাহরণ ধরুন কেউ একজন আপনার একটা আইডিয়া নিয়ে আপত্তি তুলেছে কারণ এটা নিয়ে তাদের ভাবার সময় নেই তাহলে কথোপকথনের সময় পরিস্থিতিতে ভেদে এই শব্দগুচ্ছ ব্যবহার করতে পারেন যেমন নাম্বার ওয়ান আপনি অনেকটা আমার মতোই কঠোর পরিশ্রম করতে পছন্দ করেন কারণ আপনি জানেন এর ফল ভালো হয় নাম্বার টু আপনি অনেকটা আমার মতোই সন্ধ্যাবেলা টিভিতে অহেতুক অনুষ্ঠান না দেখে কাজে মগ্ন থাকেন নম্বর থ্রি আপনি অনেকটা আমার মতোই সবসময় নিজের কাজগুলো ঠিকঠাক হলো কিনা সেদিকে খেয়াল রাখেন কারো সাথে চোখে চোখ রেখে কথা বলার সময় এই বাক্যগুলো ব্যবহার করুন এবং তাদের সম্মতির অপেক্ষা করুন যখন তারা জবাব দেবে এর মানে হচ্ছে তারা জানে যে আপনিও জানেন তারা নিজেও আপনার ধারণার সাথে একমত এটা তাদেরকে বিরত রাখবে আপনাদেরকে সময় নেই বলে আঘাত দেওয়ার মতো কথা থেকে ম্যাজিক শব্দ সমষ্টি प्राय अपर व्यक्तर सम्मतर फलाफल बने अध्याय बारो चैप्टर टुएलव जदि तरह कथा बलार धरण शनार धरण पालक्रमे विश्वासर धरणो शैशवे सजान एतटाई कौशरे ये पुनरावृत्तिमूलक शब्दगुलो सुनते सुनते भेतर स्वभाव सिद्धान प्रक्रिया तैरि है ये कथार एक उदाहरण होते सहज सरल गल्पमला जाशरे पे कथागुल मत नये शैशवे बड़रा नाना शर्तुक्त वाक्य छुड़तें जेमन नम्बर ओन तुम्हें पुरोटा रुटी शेष ना करो তাহলে কিন্তু টিফিন পাবে না নম্বর টু যদি তুমি স্কুলে ভালো করে পড়াশোনা না করো তাহলে ভালো কোনো কলেজে পড়াশোনা বা যে চাকরি তুমি আশা করো তা কিন্তু পাবে না নম্বর থ্রি যদি তুমি তোমার রুম পরিষ্কার না করো তাহলে কিন্তু সানডেতে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া হবে না উদাহরণ যখন তারা আপনার কাছে এমন শর্তযুক্ত বাক্য বলে আপনি তাদেরকে বিশ্বাস করবেন এটাই বেশি সম্ভাব্য ये वाक्यगुलर प्रभाव खाटे बना जखन को जो शब्द करें शेषे शब्दा व्यवहार करें शर्त जुड़े दें धरेते मानुषे आपनारथाई विश्वास करार समूह सम्भवना रही नम्बर वन जदि आपनी इक्टर व्यवहार करें আমি নিশ্চিত আপনি হতাশ হবেন না নম্বর টু যদি আপনি আপনার দোকানেই পণ্যটা রাখেন আমি নিশ্চিত এটা ক্রেতারা পছন্দ করবে নম্বর থ্রি যদি আপনি আমাকে এই পদে বহাল করেন আমি আস্থা সহকারে বলতে পারি আমার কাজে সন্তুষ্ট হয়ে আপনি আমাকে ধন্যবাদ দেবেন তো এই যদি তারপরের মধু দিয়ে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন যে অন্যের আপনাকে অবিশ্বাস করার হার একেবারেই কম যদি আপনি ব্যাপারটা একেবার চেষ্টা করেন আমি নিশ্চিত আপনি প্রথম দিন হতেই ভালো ফল পাবেন অধ্যায় তেরো চ্যাপ্টার 13 দুশ্চিন্তা করবেন না পরবর্তী শব্দ সমষ্টির একটা বিষয় আমি পছন্দ করি আর তা হল এটা ভীত চিন্তিত লোকেদের ওপর প্রভাব খাটাতে কার্যকারী কারো মাঝে দুশ্চিন্তা আপনি তখনই দেখতে পান যখন ওই ব্যক্তিরা অনিশ্চিত যে পরবর্তীতে তাদের কি করতে হবে নিচের দুই সেট শব্দ তাদেরকে তাৎক্ষণিক স্বস্তি পেতে সহায়ক হবে কাজেই এগুলো ব্যবহার করার পর আপনি অপর ব্যক্তির পরিবর্তন দেখতে পাবেন তাদেরকে বলুন দুশ্চিন্তা করো এতে মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে স্বস্তির আভাস মিলবে কেবল এই শব্দ সমষ্টি বলার পর ব্যক্তিটির মুখ থেকে जे दीर्घ्स बड़ोबे से जानिए देव निजे नियंत्रण करब्दगुलो विशेषत सकल कठिन परिसहारा जाए जख क्यों मानाकशिंत कारो द्विधाग्रस्त मुहूर्ते निजे हावभाव ठीक रेखे संग दिन बोझान जी अवस्थार ओपर नियंत्रण करते आपनर संग देखे परवर्ती पदक्षेप निते सहाय करण এমন পরিস্থিতিতে যে সকল উদাহরণ হতে পারে নম্বর ওয়ান দুশ্চিন্তা করো এমন মুহূর্তে একটু দুর্বল লাগবেই নাম্বার টু দুশ্চিন্তা করোনা আমি জানি তুমি কি করবে তা ভেবে পাচ্ছ না সেই জন্যই আমি তোমার সাথে আছি আমি তোমাকে এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করব এবং সকল বাধা বিপত্তি দূর করার জন্য পাশে থাকব নাম্বার থ্রি দুশ্চিন্তা করোনা শুরুতে আমার অবস্থাও তোমার মতোই ছিল क्योंकि आज के देख तो अपनी चिंिंता करबना शब्दगुलो कखला दरकार सामने हाजिर हो शब्दगुच्छटी अपनी एक बार व्यवहार कर लेवर्ती कथोपकथने दुश्चिंता करो नाइ शब्द समि कारो बड़स चपेर परिस्थिति व्यवहार करा जाए क्यों कथागुल मानस के सस्ती दे অধ্যায় চোদ্দ চ্যাপ্টার ফরটিন অধিকাংশ মানুষই এই শব্দ দুটি আমার ব্যবসায় সফলতা এনে দিতে এই যাবৎকালে ব্যবহৃত সকল শব্দের চেয়ে বেশি কাজ করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব ওপরের শব্দ দুটো মানুষকে মুহূর্তেই ঝিমিয়ে পড়া থেকে গতিশীল অবস্থায় ফিরিয়ে আনবে মানুষের ব্যাপারে দুটো জিনিস সবচেয়ে উপযুক্ত খাটে প্রথমত মানুষ এমন একজন মানুষের কাছ থেকে আত্মবিশ্বাস খোঁজে যারা একই কাজে তাদের আগের সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছিল বিষয়টা ভালো বোঝার জন্য একটা দৃশ্য কল্পনা করুন ছুটির দিনে পাহাড়ের চূড়া থেকে একদম লোক সোজা নিচের জলাভূমিতে ঝাঁপ দেবে কিন্তু কেউই প্রথমে ঝাঁপ দিতে চাচ্ছে না যাই হোক এরপরই তাদের মধ্যে কেউ একজন যখন হঠাৎ ঝাঁপ দিয়ে ফেলে জলাভূমিতে এবং কোনরূপ আঘাত ছাড়াই मुखे हसी भेसे उठे तक बेटा बस भलो आईडिया ही घटना घटे जीवन मानुष जी सबाईवी सबाई पसंद करी का अनुसरण करते निजे निपत्ता सम्पर् निश्चित होते द्वित मध्य मानुष के बला दरकार की उचित जदिव अनुमति व्यतीत काला खराब देखा निश्चित বহুবারই আপনি হয়তো কাউকে বলতে চেয়েছেন যে আমার মনে হচ্ছে তোমার যা করা উচিত হলো এই দুটি পরিস্থিতিতে অধিকাংশ মানুষই কথাটি কাজের ওপর আলাদা প্রভাব সৃষ্টি করে তো আপনি যখন এমন একটা মুহূর্তে থাকেন যা আপনি বলতে চাচ্ছেন দেখো আমার যা মনে হচ্ছে তোমার যা করা উচিত কিন্তু আপনি বলতে পারছেন না কারণ এটা এক ধরনের বিশ্রী ব্যাপার তাই আপনি সহজভাবে বলতে পারেন অধিকাংশ মানুষই এবং দেখতে পারেন কথাটি সবকিছু কেমন বদলে দেয় যখন আপনি কাউকে বলেন বেশিরভাগ লোকই যা করে তখন ওই ব্যক্তির অবচেতন মস্তিষ্ক বলে ও আমিও তো এই অধিকাংশ মানুষেরই একজন তাহলে সবাই যা করে সেটা আমারও করা উচিত যখন আপনি কাউকে বলেন অধিকাংশ মানুষই যা করে তাদের মস্তিষ্ক বলে অধিকাংশ মানুষ যেটা বলে আমারও তাহলে সম্ভবত তাই করা উচিত উদাহরণ দিচ্ছি এই ব্যাপারে অগণিত উদাহরণ আছে তাও তিনটে দিচ্ছি নাম্বার ওয়ান অধিকাংশ মানুষই আজ আমার সাথে ফর্ম পূরণ করেছে তুমিও করে নাও তাহলে দুপুরের খাবারে আমরা তোমাকে পাব নাম্বার টু অধিকাংশ মানুষই অল্প কিছু পণ্য থেকে বাছাই করে সেরা পণ্যটা নেয় এবং নিয়মিত কাজ করে এরপর সিদ্ধান্ত নাই পরবর্তীতে কি করতে হবে নম্বর থ্রি তোমার মতো অবস্থায় অধিকাংশ মানুষই এই সুযোগটি লুফে নেবে কারণ এতে কোনো ঝুঁকি নেই ওপরের দুটো পয়েন্ট নিয়েই বিতর্ক করুন এবং দেখুন এগুলো আপনার পয়েন্ট অব ভিউ প্রসারে কতটা কাজ করে প্রকৃতপক্ষে অধিকাংশ মানুষ এই অধিকাংশ মানুষই কথাটি যাপিত জীবনের অনেক কতপকথনে ব্যবহার করে এবং প্রায় প্রত্যেকেই তৎক্ষণাৎ ইতিবাচক ফলাফল দেখতে পায় অধিকাংশ মানুষই এই কথাটি তাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করে ইতিবাচক ফল পেয়ে থাকেন অধ্যায় পনেরো চ্যাপ্টার 15 আসার কথা হচ্ছে এখন সময় হয়েছে নেতিবাচক শক্তিকে মুছে ফেলার ব্যাপারে আলোচনা করার সেই নেতিবাচক মুহূর্ত যা আসে আপনার দলের কোনো কর্মী হতে অথবা আপনার জীবন সংশ্লিষ্ট কোনো মানুষ হতে এই শব্দগুচ্ছ আপনাকে সাহায্য করবে নেতিবাচক মুহূর্তকে ইতিবাচক করে তোলার জন্য অনেকটা ক্ষতের মধ্যে প্রলেপ দেওয়ার মতোই যেই মুহূর্তে আপনি সংলাপে এই আবরণ ব্যবহার করবেন আপনার সাথে কথা বলার অপর ব্যক্তিটি এই আবরণ সরিয়ে ফেলতে একেবারেই অক্ষম এটা হচ্ছে কৌশলে কোনো সংলাপের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার সাপার। যা কথাগুলোকে ইতিবাচক ভাবনার দিকে নিয়ে যাবে এবং ইতিবাচক ফলাফল দেবে কথা বলার সময় আসার কথা হচ্ছে এই শব্দগুচ্ছ ব্যবহার করার মানেই হচ্ছে অপর ব্যক্তিকে আপনার এই কথার প্রলেপ গ্রহণ করতে হবে এই কার্যকরী কথার প্যাচ আপনাকে সাহায্য করবে কথা বলার সময় নেতিবাচক দিকগুলো হতে মুক্তি পেতে এবং দুঃখ দোষ চাপানোর মতো বিষয়গুলো হতে মুক্ত করে নতুন দিকে কথোপকথনকে পরিচালনা করতে কেউ যখন কিছু একটা করার ব্যাপারে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে জবাবে আপনি বলতে পারেন দেখো আসার কথা হচ্ছে আমাদের আগে অনেক লোক ছিল যারা শুরুতে এমন অবস্থায় ছিল কিন্তু আজ তারা সফল তারা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং তাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কেউ যদি কোনো ব্যবসা সাজাতে গিয়ে নিজের যোগ্যতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে তাহলে আপনি বলতে পারেন আসার কথা এটা যে এই বিষয়ে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যা তুমি নিজ প্রচেষ্টায় সম্পন্ন করতে পারবে ব্যবসাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন চাকতেই পারে এরা বাদে যারা পরিবর্তন আনতে পেরেছে এবং আরো সাফল্য চায় তাদের কি হবে আপনি তাদের বলতে পারেন আসার কথা হচ্ছে তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে পদ্ধতিতে তুমি কাজ করেছ সেসব এখন কাজ করছে না তাহলে ভিন্ন উপায়ে চেষ্টা করতে দোষ কোথায় এইভাবে বিভিন্ন পরিস্থিতিতে আশার কথা হচ্ছে যে এই শব্দগুচ্ছ ব্যবহার করে কথোপকথনের নেতিবাচক প্রভাব দূর করতে পারেন সুতরাং বিভিন্ন পরিস্থিতিতে আসার কথা হচ্ছে যে এই শব্দ সমষ্টি ব্যবহার করে আপনি মানুষকে আশাবাদী করে তুলতে পারেন এবং কথোপকথনের নেতিবাচক প্রভাব দূর করতে পারেন এই শব্দগুলোর সাথে আপনি আরও দুটো শব্দযোগ করে বলতে পারেন যখন কেউ একজন আপনাকে কোনো অজুহাত দেখায় তখন তারা আশা করে আপনি জবাবে এই বিষয়টা নিয়ে তর্ক করবেন পরেরবার কেউ যখন আপনাকে আবার কোনো কারণ দেখায় কেন তারা কিছু করতে চায় না তাদেরকে এইভাবে জবাব দিন খুব ভালো কথা আবার যখন কেউ বলে আমি কাজটা করতে পারিনি এটার জন্য সেটার জন্য তখন আপনিই বলুন খুব ভালো এটা কোনো বিষয়ই না আপনি বরং কাজটা না হওয়ার নতুন একটা কারণ আবিষ্কার করে ফেললেন এবার দেখুন কথাটি শোনার পর তারা আপনার দিকে কেমন করে তাকায় নিশ্চয়ই তাদের চোখে মুখে বিস্ময় দেখতে পাবেন এটাই স্বাভাবিক কেন না আপনি তাদের চিন্তার বাইরে কিছু বলে ফেলেছেন এখন কিছু লোক হয়তো ভাবতে পারেন আপনি একেবারে হেরে গিয়েছেন তবে শুনুন আপনি নিশ্চয়ই ওই অজুহাত দেওয়া লোকগুলোকে আর নিজের জীবনে চাইবেন না এবং কোনো কাজও জড়াবেন না এইভাবে বিভিন্ন পরিস্থিতিতে ইতিবাচক কথা আসার কথা হচ্ছে যে এবং জবাব খুব ভালো এসব বলার মাধ্যমেই शीघ्री आपनी लोकेद चिंतार ओपर नियंत्रण कर चेष्टा कर आचरण अर्थात आशार कथा हे एवं खूब भलो कथा दुट दिए अपनी सहजे मानुष्टर चिंतार ओपर दारूण नियंत्रण नहीं चलू व्यवसा संक्रांत विभिन्न कथोपकथन चित्र तुले धरा जा। जाए अपनी अपन पुरोस्थापना जुड़े एक सूचो तैरिशन उपस्थित मानुष्ठ देखिए कि भाव ये सहाय करते आनी एम एक्टा मुहूर्ते आखा माथा नड़ाचे एवं आनी जो ना क्या तमर्थन जाना हास्यज्जल भावे विषय विव्रतकर आपनी मनप्राणे चाचन तरा एक কিন্তু রিলেশনশিপের মতো জ্ঞানের সূত্রতাও বাড়তে বাড়তে এত দূর চলে গিয়েছে যে উপস্থিত লোকেরা প্রকৃত সিদ্ধান্তটাই বুঝতে পারছে না অনেক সময় এমনটা হয় এবং এই জন্য মানুষ খুব ভয়ে ভয়ে থাকে যে সে সম্ভবত চাকরিটা হারাতে বসেছে আবার অনেক সময় দেখা যায় আপনার সাহায্য ছাড়া অন্য একজনের সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়ে তখন আপনি কিছু পরামর্শ দিলে সেটা তাদের জন্য সহায়ক হয় এইসব পরিস্থিতিতে সংলাপ চালিয়ে নেওয়াটা আপনার দায়িত্ব এবং সেই সাথে আরও তথ্য যোগ করে কথোপকথনের সমাপ্তি পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়টাও আপনার হাতেই তাদেরকে আপনার জানানো উচিত এরপর কি হবে তাহলে এই ক্ষেত্রে যেই জাদুকরী শব্দ সমষ্টি হল এরপর যা হবে তা হলো এই বাক্যটি অপর ব্যক্তির জন্য কাঙ্ক্ষিত তথ্য সংযুক্ত করো তো আপনাকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে তারা কী করতে পছন্দ করবে এটা আপনার জিজ্ঞেস করার দরকার নেই আপনি শুধু এটুকু বলুন যে এরপর কি হবে এরপর যা হবে তা হল আমরা আরও কিছুক্ষণ সময় নিয়ে আমাদের বিস্তারিত জানার পর অল্প সময়ের ভেতর একটা সিদ্ধান্ত নেব তারপর আমরা নিজেদের জন্য সাক্ষাতের আরও একটা সময় বের করব তখন আপনাদেরকে কিভাবে সাহায্য করা যায় বা জীবনের লক্ষ্যগুলো কি কি হতে পারে সেই সব অর্জনে আপনি কি কি সমর্থন পেতে পারেন সেই বিষয়ে জানাব সহজ ভাষায় বললে এই বিষয়ে বিস্তারিত জানাবো যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কাজেই বুঝতে পারছেন এইভাবে সংলাপ চালিয়ে নেওয়াটা আপনার দায়িত্ব বিভিন্ন তথ্য সংযোজনের মাধ্যমে কথোপকথনের শেষের দিকে চলে যাওয়াটাও আপনাকেই নিশ্চিত করতে হবে এবং একটা প্রশ্ন করার দ্বারা এই প্রক্রিয়ার ইতি টানলে আশা করি ইতিবাচক ফলাফল পাবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি উপস্থিত লোকেদের একটা সহজ প্রশ্ন করুন যদি নিজ জায়গা থেকে তারা সাড়া দেয় তাহলে ধরে নিন আপনার লাইনেই চলছে সব তো সব পরিস্থিতির ইতি টানতে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন প্রশ্নটা যত সহজ হবে ফলাফল তত ভালো হবে সংক্ষেপেও গঠনমূলকভাবে এরপর যা হবে বলা মানেই अपनी संलापर शेषे दिखे एसे गे अनेकटा सर्वोपरि प्रश्न जत सहजनो सिद्धांत नीते तु सहजे सतर चैप्ट सेन क्या आनी एम आपत्ति विषय जीवन साधारण बेपार व्यक्तिगत पेशादारी जीवने अनेक द्विधा द्वंदे मुखोमुखी हई এবং প্রায়ই দেখা যায় আমরা তাদের সিদ্ধান্তই মেনেনি। নিই এই সংলাপগুলো অনেকটা বিচ্ছিরই হয় তাই ঝামেলা এড়িয়ে সুখের জীবন পেতে অনেকেই তাদের লক্ষ্য ভুলে গিয়ে জি হুজুর বলেই ক্ষান্ত দেয় কোনো বিপত্তি এড়াতে হলে আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে আসলে বিপত্তি জিনিসটা কি আপত্তি বা বিপত্তি যাই বলুন না কেন এটা সম্ভাব্য বিকল্প ধরা হয় না লাগবে না এই বাক্যটাকেই অথবা কারো সিদ্ধান্তকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকেই যাই হোক এটাই সংলাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যখন কেউ আপনাকে আপত্তি জানায় তখন তার দ্বারা আপনি প্রভাবিত হন এবং তাদের ইচ্ছাকেই অনেক সময় মেনে নেয় এক্ষেত্রে সফলতা পেতে হলে কথোপকথনের নিয়ন্ত্রণ নেওয়া দরকার এবং কোনো কথোপকথনে বলতে গেলে সেই লোকই নিয়ন্ত্রণ নেয় যে সব সময় প্রশ্ন করতে থাকে তো প্রত্যেকটা বাধা বিপত্তির হতে হলে নিয়ন্ত্রণ নিতে হলে জবাবে একের পর এক প্রশ্ন করার চেয়ে উত্তম পদ্ধতি আর নেই উদাহরণ ব্যবসার মধ্যে সাধারণত যেসব আপত্তি আসে নাম্বার ওয়ান আমার হাতে সময় নেই নম্বর টু এখন সঠিক সময় নয় নাম্বার থ্রি আমি বাইরে শপিং করতে চাই নাম্বার ফোর আমি এখন পর্যন্ত হাতে টাকা পাইনি নাম্বার ফাইভ এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সাথে কথা বলে নিতে হবে আমার এই সকল আপত্তির বিরুদ্ধে আপনি সবচেয়ে বাজে যে কাজটা করেন তা হল অপর ব্যক্তিকে রুড়ো কিছু বলে তাদের যুক্তিকে বাতিল করে দেওয়া কিন্তু এর পরিবর্তে আপনি চাইলেই তাদের এই চিন্তা চেতনা ইতিবাচকভাবে নিয়ে প্রশ্ন করার দ্বারা কার্যকারীভাবে তাদের দমিয়ে দিতে পারেন বোঝাপড়ায় সফল হতে হলে আপনাকে অবশ্যই আগের সংলাপের নিয়ন্ত্রণ নিতে হবে এবং সেই ব্যক্তি সংলাপের নিয়ন্ত্রণ নেয় যে প্রশ্ন করতে থাকে এই ক্ষেত্রেই আপনি কঠিন থেকে কঠিনতর প্রশ্ন ছুটতে পারেন আপত্তিগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য বিকল্প হিসেবে আপনি এমন লাখো কোটি পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন এই প্রশ্নটি কেন তুমি এভাবে বলছ উদাহরণ নম্বর ওয়ান কাস্টমার যদি বলে এই ব্যাপারের সিদ্ধান্ত নাওয়ার আগে কারোর সাথে কথা বলে নেওয়া উচিত আমার আপনি তখন বলুন কেন আপনি এমনটা বলছেন নম্বর টু কাস্টমার যদি বলে আমার হাতে এখন যথেষ্ট টাকা নেই আপনি তখন বলুন কেন আপনি এভাবে বলছেন নম্বর থ্রি কাস্টমার যদি বলে এটা আমার জন্য ভালো হবে কিনা সে ব্যাপারে আমি আসলেই বুঝতে পারছি না আপনি বলুন কেন আপনার এমনটা মনে হলো এই প্রশ্নগুলো অপর ব্যক্তিকে কিছু জবাব দিতে বাধ্য করবে এবং তাদের বক্তব্যগুলো নোটবুকে নোট করে রাখুন প্রশ্নগুলো আপনাকে অযচিত তর্ক থেকে বাঁচিয়ে তাদের পয়েন্ট অফ ভিউ বোঝার সুযোগ করে দেবে আপনার এই প্রশ্ন তাকে ব্যাখ্যা করতে বাধ্য করবে আপনার কিছু বলার আছে এই শব্দগুচ্ছটি পরবর্তীতে ব্যবহার করুন এটা তাদেরকে ভাবিয়ে তুলবে ব্যাখ্যা করার জন্য এইভাবে প্রশ্ন করে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন আর তা না হলেও অন্তত কেন তারা সিদ্ধান্তহীনতায় ভোগছে সেটা জানতে পারবে অধ্যায় আঠারো পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে কারো সিদ্ধান্তকে না থেকে হ্যাঁতে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার তবে পরিপূর্ণ একমত হওয়ার আগে আপনি তাদেরকে হয়তো কথাটির মধ্যে দিয়ে নিয়ে আসতে পারেন যখন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েন যে অপর ব্যক্তি আপনার ধারণা একটুও পছন্দ না করে নিজের আস্থার উপর অবিচল থাকছে তখন আপনি তার মাঝে দ্বিধাদ্বন্দ্ব ঢুকিয়ে দিতে ব্যবহার করতে পারেন পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে উদাহরণ এই উদাহরণগুলো দেওয়া হলো যাতে সেরকম পরিস্থিতিতে আপনি কথাবার্তার নিয়ন্ত্রণ নিতে পারেন নাম্বার ওয়ান দেখো পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে চলো ভেবে নি সকল বিষয় বিবেচনা করা হলো কিনা না ঠিকমতো নাম্বার টু পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে কেন আমরা বিস্তারিতভাবে सकल विषय विवेचना करा तो होते पारे। तुमी जेने तुम्हार ना बोला अजौक् नम्बर थ्री पुरोपुर निश्चित हवार आगे तुम्हारे तुम सीधान ये विज्ञ कारो आलोचना यो भिन्न भिन्न परिसे जेको व्यक्तर सिद्धांत घूरिए इने अपन पॉइंट अफ भि चिंता भावना और बोझा पड़ार প্রস্তুত করে তুলতে পারে এবং এটা আপনার আইডিয়ার পক্ষে যুক্তি তুলে ধরার সহ অপর ব্যক্তির সিদ্ধান্তের ওপর আপনার প্রভাব খাটানোর গুরুত্বপূর্ণ এক প্রক্রিয়া অধ্যায় ১৯ আমি যদি পারি তাহলে আপনার কাস্টমার চলে গেছে কারণ তারা যা আপনার কাছ থেকে আশা করেছিল আপনি তা করেন নি বলে এমন হয়েছে কখনো সম্ভবত তারা চাইছিল আপনার অবস্থান ও মতামত পরিবর্তন করতে অথবা তারা আরও দরদাম করত একই পরিস্থিতি তৈরি হয় আমাদের ব্যক্তিগত জীবনে যখন মানুষ কোনো কাজ বা কিছুতে উপস্থিত থাকতে অজুহাত দেয় এইসব পরিস্থিতি অপর ব্যক্তি দ্বারা তৈরি হয় তারা তাদের কথাবার্তা ছেড়ে আপনার মতো করে ভাবে না এবং সব সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে কাজগুলো অসম্পন্ন রয়ে যায় এই সকল পরিস্থিতিতে আপনি চাইলেই শর্তগুলো হ্রাস করতে পারেন এবং তর্কের সমাপ্তি ঘটাতে পারেন তাদেরকে বলতে পারেন আমি যদি পারি তাহলে তুমি ধরুন রবিবারের রাতে আপনার সাথে ঘোরাফেরা করার জন্য আপনি একজন বন্ধুকে ডাকলেন কিন্তু আপনার বন্ধু অজুহাত দিয়ে বসল যে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে এবং এত রাতে রাস্তায় বাস চলবে না छोट एक प्रश्न करार्ध्यमेंजुहत के सर दीते तुम्हें बाड़ी आर नाम जा सन्द्य रेडी थकते एक ही कथा प्रजोज जखनी काज्ञ हिसेबी अपन साथी जो अपनार्जन एत टा करते आपनी कि दूटो परिस्थिति आनी परवर्ती क्यों तर नियंत्रण नि এতে আপনি অপর ব্যক্তির আরো অজুহাত কিংবা কারণ পেতে পারেন যা আপনার সিদ্ধান্তের সহায়ক হবে তো তাদের কথাও মেনে নিতে হতে পারে তবুও আপনি চাইলেই তাদের অজুহাতের বিরুদ্ধে এমন সুন্দর এক উপস্থাপন দ্বারা তাদের কথার উপর আপনার সিদ্ধান্তকে জয়ী করতে পারে অবশ্যই এমন সব পরিস্থিতিতে সকল বিতর্ক এড়িয়ে নিজের সিদ্ধান্তকে জয়ী করার ক্ষমতা রয়েছে আপনার অধ্যায় কুড়ি যথেষ্ট পরবর্তী শব্দটি অবশ্যই এমন মুহূর্তের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যখন কেউ যোগ্যতা বা সেবা ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এটা অপর ব্যক্তির সিদ্ধান্তকে সহজ করার একটি প্রক্রিয়া এই ক্ষেত্রে বেচা বিক্রির কিছু উদাহরণ দেওয়া যেতে পারে অনেক সময় দেখা যায় ক্রেতারা তাদের নির্দিষ্ট জিনিসের ওপর আরও বাজ বিচার করে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার নিজের ভেতরে অপর ব্যক্তির কার্যকলাপকে প্রভাবিত করার ক্ষমতা থাকে সব সময় সঠিক এবং সেরা জিনিসটা বাছাই করতে পছন্দ করে এই কাজে তাদেরকে সাহায্য করার মানে হলো নিজের সর্বোচ্চ সফলতা নিশ্চিত করা তো এই উদাহরণ দিতে গিয়ে চলুন কল্পনা করা যাক কোন দোকানের চার থেকে আটটি আপেলের কথা ধরুন কেউ একজন আপেল কেনার পর আপনি জিজ্ঞাসা করলেন স্যার মাত্র আটটা আপেল কি আপনার জন্য যথেষ্ট হবে তাৎক্ষণিকভাবে জবাবটা হতে পারে হ্যাঁ তৎক্ষণাৎ সিদ্ধান্তটা জেনে গেলেন প্রায় সকল ব্যবসাতেই আমাদের লক্ষ্য থাকে ক্রেতারা যেন আমাদের পণ্য বারবার ক্রয় করেন এটা তখনই হবে যখন আপনি আপনার পণ্যগুলোকে ক্রেতাদের মন করে তৈরি করবেন আমি একটা কোম্পানিতে কাজ করতাম তাদের প্রধান পণ্য ছিল ড্রিঙ্কিং জেল কোম্পানির লোকেরা সবসময় চাইতো কাস্টমাররা বারবার তাদের কাছ থেকেই এই ড্রিঙ্কিং জেল কিনুক ক্রেতাদের সাথে কথাবার্তায় প্রায় দেখা যেত ক্রেতারা উভয় সংকটে পড়তেন যে কয় বোতল কিনতে হবে সাধারণত দুই থেকে তিন বোতলই তারা কিনে থাকে কাজেই তাদের সিদ্ধান্তকে সহজ করার জন্য বেশি কথা না বলে আপনি বলুন তিনটি বোতলও কি আপনার জন্য যথেষ্ট সিদ্ধান্ত নামার প্রক্রিয়ার প্রত্যেকটা মুহূর্তে আপনি অন্যদেরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন এই প্রশ্নটা অপর ব্যক্তি হতে সোজাসপটা যে উত্তর নিয়ে আসতে পারে তা হল হ্যাঁ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই একজন দুটো জিনিস পছন্দ করতে পারে এই দুটো অপশনের মধ্যে বড় একটা তাদেরকে বেছে নিতে সাহায্য করুন আমি নিশ্চিত আপনাকে ব্যবসার ক্ষেত্রে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে দুজন মিলে দুটো জিনিস পছন্দ করার ক্ষেত্রে আধা আধি গুরুত্ব দিন এত সব সত্ত্বেও যথেষ্ট কথাটি কাস্টমারকে আবার আপনার দিকে ফিরিয়ে আনতে এবং আপনার ব্যবসার সফলতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে কার্যকারী ভূমিকা রাখবে আপনার ব্যবসার সাথে জড়িত এমন সব পরিস্থিতির প্রতিটি সংলাপে কথাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে কেবল কল্পনা করুন যদি প্রত্যেকটা কথার বিনিময়ে ইতিবাচক ফলাফল আসে অধ্যায় একুশ চ্যাপ্টার টোয়েন্টি ও হ্যাঁ আরেকটা কথা বিক্রয় প্রশিক্ষণ অনুষ্ঠানে আপসেল ভোক্তাদেরকে আকৃষ্ট করে বেশি বিক্রির বিষয়টা নিয়ে কথা বলা বিশেষ একটা শ্রেণির প্রতিনিধিত্ব করে পূর্ববর্তী পাঠে এই নিয়ে আলোচনা করা হয়েছিল এবং মজার ব্যাপার হলো এটা চর্চায় না রাখলে যে বিষয়টা ঘটতে পারে তা হলো ডাউন সেল যদি না আপনি সংলাপে প্রাথমিক নিয়ন্ত্রণ না নিতে পারেন सम्भवतः अपनी एक बड़ सड़ो एग्रीमेंटर कन्ट्रैक्ट करार चेष्टा करोक् आकृष्ट करारमे कंपन पन्न्य बिक्री शब्दगुच्छटी आप संलापे का सफलता अर्जन करते सहाय करते किब्दगुलो व्यवहार करते पद्धति प्रथम परिचित होशवे যখন দিদার বাড়িতে গিয়ে বসে টিভিতে ক্রাইম ড্রামা দেখছিলাম এই শো থেকেই আমি উক্ত শব্দ দুটির ধারণা পেয়েছিলাম সংলাপে বোঝা বোঝাপড়ার জন্য টিভি গোয়েন্দা কলম্বাস শব্দগুচ্ছটির জন্য বিখ্যাত ছিলেন তিনি যা করতেন তা হল সন্দেহবাদীদের সাথে কুইজ খেলতেন একের পর এক প্রশ্ন করে তথ্য নিতেন তারপর ছেড়ে দিতেন যখন ওই সন্দেহবাদী ভাবত যে তারা সবকিছু থেকে পার পেয়ে গেছে তখন কলম্বাস তার দিকে পুনরায় আঙ্গুল তুলে বলতেন ও হ্যাঁ আরেকটা কথা এটাই হচ্ছে সেই মুহূর্ত যখন তিনি সাসপেক্টকে শেষবারের মতো প্রশ্ন করে ওনার যে তথ্যটা জরুরি মামলা সমাধানের জন্য সেটা নিয়ে নিতেন আরেকটা কথা এই বার্তাটি আপনাকে কথোপকথন চালিয়ে নিতে সাহায্য করবে কোনো কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই পাঠটি আমাদের জীবনের অনেক সময় থাকতে পারে নিচে একটার বর্ণনা দেওয়া হলো ধরুন আপনি কিছু মানুষের সাথে মিটিং করছেন যাদের সাথে আপনি আপনার পণ্যের বিস্তারিত আলোচনা করছেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক রেজাল্ট আশা করছেন তারা আপনার আপনার আইডিয়াগুলো শুনল কিন্তু খুব একটা মনোযোগই ছিল না আর আপনাদের মিটিং এদিকে শেষের পথে এখন আপনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে নিরাশ হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ঠিক এমন মুহূর্তে আপনি কলম্বোর মতোই একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। পেছন ফিরে বলতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা যখন তাদের মনে হলো কিছু ক্রয় না করে চলে যাওয়াটা ঠিক হচ্ছে না আপনি তখন তাদেরকে আপনার পণ্যের সাথে আরও সহজভাবে পরিচয় করিয়ে দিন এবং তাদের আপনার পণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝান এবং তাদের সিদ্ধান্তকে আপনার দিকেই ফিরিয়ে আনুন উদাহরণ যে সকল পরিস্থিতিতে আপনি কলম্বোর মতো মুহূর্ত তৈরি করতে পারেন নাম্বার ওয়ান ते के पन्नर साम्पल देखिए नम्बर टू तक छोट एक नवार कथा नम्बर थ्री पार्टी तेजंत्रण नम्बर फोर तमन एक परिचय करिए देमे अपनी मन करें परिचित हवा दरकार नम्बर फाइव आपनर जो कि कथा बोले नम्बर सिक्स निजे निरापतार कथा तो हाँ कथा वाक्यटी আপনার মিটিংকে আরো কিছুক্ষণ টিকিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে অধ্যায় বাইশ সাহায্য পাওয়া অন্যদের সাহায্য ছাড়া জীবন ও ব্যবসায় সফলতা পাওয়া দুঃসাধ্য যদি আপনি এমন কোনো কাজ করেন যা মানুষকে আপনার কাজে সাহায্য করার মনোমানসিকতা জোগায় তাহলে সফলতার ক্ষেত্রে আপনি অনেকটাই এগিয়ে যাবেন अभी निश्चित अपनी हतो क्य पड़े जे निजे जीवन को जटिलता दूर करार आशा कर जीवन आओ सहजतर होफल्यर द्वारा उन्मोचन करते अनेक सहायक होेषर दिखे चले आपनारा कि समय थकबेंी बोलें कमेंटे अवश्य जान এক সেকেন্ড সময় নিয়ে ভাবুন তো আমাকে সরাসরি আপনি কি আমার সাথে থাকবেন এই প্রশ্নটা করার পর আপনার অনুভূতি কি হবে আপনি পুরোপুরি নিশ্চিত আমি আপনাকে সাহায্য করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেব তো পরবর্তী শব্দ শব্দজোড়া আপনাকে এমন পরিস্থিতিতে সাহায্য করবে যে আপনি যে কাউকেই আপনার কাজে রাজি করাতে পারবেন যদিও লোকটা জানে না কাজটা কি কারও সাহায্য পাওয়ার ক্ষেত্রে সব সময় অপর ব্যক্তির কাজ থেকে সর্বজনসম্মতভাবে ইতিবাচক ফল আসে তবে খুব বেশি বাজে হলে তারা বলবে হ্যাঁ করব কিন্তু সেটা নির্ভর করবে কাজটা দেখার ওপর তাই মানুষের সমর্থন পাওয়ার আগে যে ব্যাপারে আপনি সমর্থন চাইবেন সেই বিষয়টা নিয়ে একটু ভাবুন আমি নিশ্চিত সাথে সাথেই আপনার মনে নানা ভাবনা উঁকি দেবে सेगुल मानुषर समर्थन आशा करें बे केवल चेहरी कि भिन्न शब्दगुच्छर सहाज्य कथा इतिबाचक फल पावाश कथबार्ता अनुसारे यद्दुच्छ व्यवहार कर रेफरल विषय निश्चित करते कस्टमर बाड़ाते फले व्यवसार साफल्य निश्चित हो अपन पुरतन कस्टमर बेस প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার পাওয়ার ব্যবসার জন্য সবচেয়ে ভালো বিষয় কিন্তু কখনো কখনো তার কারণে বাস্তবায়ন সম্ভব না আমার মনে হয় রেফার করার ক্ষেত্রে লোকে যে কারণে ব্যর্থ হয় নাম্বার ওয়ান তারা অলস এবং বিরক্ত করে নাম্বার টু তারা জানে না কি বলতে হয় নাম্বার থ্রি জানে না কিভাবে বলতে হয় শুরুতেই প্রথম সমস্যাটার কথা বিবেচনা করা যায় এই সমস্যাটা তাদের ক্ষেত্রে হয় যারা বই পড়ে না যারা অডিফিল থেকে বই শোনে না ব্যক্তিগত প্রশিক্ষণগুলোতে যোগ দেয় না দক্ষতা অর্জনের জন্য বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট নয় তাই আমি মনে করছি আমাদের আরও দুটো কারণ বিবেচনা করা উচিত উপযুক্ত অনেক সময় আছে যখন আপনি রেফারেল চাইতে পারেন যখন আপনি এমন পরিস্থিতিতে আসার কথা হচ্ছে কথাটি ব্যবহার করেন তখন অন্য লোকেরা খুশি হয় এবং তারা সব সময় যেটা করে তা হল ধন্যবাদ আপনাকে এটা বলে তাদের ভাব প্রকাশ করে কাজেই ওই শব্দগুলো আপনার আত্মমর্যাদা নিজস্ব ওজন বাড়াবে অধিকন্থ আপনার বোঝা উচিত আপনাকে লোকে ধন্যবাদ বলার সহজ কারণটা প্রশংসা করার মতো মন্তব্য দায়িত্ববোধ থেকেই আসে তো যখন কেউ আপনাকে ধন্যবাদ জানায় बुजे नीन से आना किसन कराज्य चबचे उत्तम समय जखारित मूल कह चाहते युक्त समय क्यों परवर्ती विषय हल की आपनी सहाजे कथा बोलें क्यों आपके धन्यवाद जाननी छोटे তাকে জিজ্ঞেস করতেই পারেন যে আপনি কি আমার পাশে থাকবেন এই প্রশ্নটা অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল বয়ে আনে এতে লোকে রাজি হবে এবং আপনাকে আপনার বাকি কথাগুলো বলার সুযোগ করে দেবে আপনি তখন পরিস্থিতি অনুযায়ী বলতে পারেন আপনি জানেন না যে এটা অপর ব্যক্তিকে চ্যালেঞ্জ জানাবে এবং আপনাকে ভুল প্রমাণিত করতে যাওয়ার প্রবণতা বাড়াবে কেবল একজন ব্যক্তির পক্ষে এই সহজ কথাটি তাদেরকে বাধ্য করবে লোকটির নাম জানার জন্য কেউ একজন অবশ্যই আপনাকে পছন্দ করে এই প্রশ্নটা আপনাকে নতুন কাস্টমার জোগাতে সাহায্য করবে এবং তাদের প্রতি নিবেদন জানাতেও এ থেকে সুবিধা আসবে তারপর বর্ণনা করুন যে কারণে তারা আপনাকে ধন্যবাদ জানালো সেই কয়েকটা কারণ এরপর শেষ লোকজন কাউকে ধন্যবাদ জানায় যখন তারা ব্যক্তিটির কাছে নিজেকে ঋণই মনে করে কারো সাহায্য চাওয়ার এটাই উত্তম সময় যখন তারা অন্য মানুষটাকে নিয়ে ভাববে তখন আপনার জানতে হবে পরবর্তীতে কি হবে তাদের হাবভাবেই এইসব আপনি বুঝতে পারবেন তো আপনি সহজভাবে তাদের বলুন চিন্তা করবেন না আমি বিস্তারিত জানতে চাইবো না কিন্তু আপনি এই মুহূর্তে কার কথা ভাবছেন কথাটা ওই ব্যক্তিটিকে চাপ প্রয়োগ করবে এবং কিন্তু শব্দটা তাদের লক্ষ্য স্থির করে দেবে বাক্যের শেষাংশে তারপর বের করতে চেষ্টা করুন অন্য কার কথা তিনি ভাবছেন তুমি আমাকে আর একটা সাহায্য করতে পারবে প্রথমবার রাজি হয়েছে বোঝাচ্ছি যদি তুমি স্টিফকে দেখো তাহলে তার হালচাল জিজ্ঞেস করবে এবং সে আমার কাছ থেকে ফোন কল আসা করে কি না এটাও কি একটু জেনে নেবে সে আমার কাছে সাহায্য চাই কি না যেমনটা আমি তোমাকে করেছি এটাও বলে দেখবে আমি নিশ্চিত লোকটা আপনার সাথে একমত হবে এটা ঠিক হবে যদি আমি তোমাকে আগামী সপ্তাহে কল করে জেনে নিই স্টিভের সাথে গল্প কেমন চলে তারা আগের মতোই রাজি হবে আপনি তারপর কল করবেন জিজ্ঞেস করবেন আমার মনে হচ্ছে তুমি স্টিভের সাথে কথা বলতে পারো তাই না এতে হয়ই তারা উচ্ছ্বসিত হয়ে বলবে হ্যাঁ আমরা করেছি অথবা বলতে পারে পরিচয় সমাপ্তিটা কেমন ছিল এই জাদুকরী শব্দগুলো ধীর গতিতে কাজ করে কিন্তু দ্রুতই আপনার কাজ থেকে ফোন কল আশা করা মানুষ কৃতজ্ঞ মানুষের মনের ভেতর গেথে যায় এছাড়াও এসব আপনাকে নতুন কাস্টমার যোগাতে সাহায্য করবে যারা ইতিমধ্যেই তৃতীয় পক্ষের সাথে কথাবার্তা চালিয়েছে তো এটাই উপযুক্ত সময় যে আপনি কারো কাছ থেকে সাহায্য নেবেন এমন বিষয় যার কাছ থেকে সাহায্য নেবেন সে নিজেও জানে না অধ্যায় তেইশ কৌতূহল থেকে বেরিয়ে আসো आइडिया जेनारेट करार समय मानुष सब चे बीजे अजुहत की देखिए येपारेक्टू भावते को किचुर ब्यापारे सिद्धानीड़ो करते बोलना कम कथबार्ता बला मान सिद्धान विस्तारित जाना नय बर निजे सिद्धान केो दूर ठेले देा एखे एक आन शोना समय पर चिंता कर মানুষের কাছে যান তাদেরকে জানুন ও চ্যালেঞ্জ ছুড়ে দিন মানুষকে বিস্তারিত রেকমেন্ডেশন সহকারে সাহায্য করার চেষ্টা করুন জবাবে তারা যা বলবে সেটা কথোপকথনকে এগিয়ে নিতে খুব সাহায্য করবে আমার কথা হলো ব্যাপারটা কেবল ভালোই নয় এর চেয়েও বেশি কিছু আপনার অংশ আপনি সঠিকভাবে বলতে পারলে জবাবে তাদের চিন্তারও ধারণা পাবেন আসলে আপত্তির জবাবে সব সময় আমার চিৎকার করে বলতে মন চায় वना मन भवना परिष्कारे तक्य करतेब किु ना एमटा बोलना कारण कथागुली विश्रीशणा बदौलते हम ठीक चप नहीं तुम्हें जख इच्छे तक सिद्धान ना बोले आपन पथ धरब भाब समय सब ठीक कर এই যে আমি হার গেলাম এই হতাশাটা আসলে জানিয়ে দেয় যে আমি কোনরূপ চিৎকার চেঁচামেচি ছাড়াই তার উত্তর পেতে সমর্থ হয়েছে। এবং আমাদের কথোপকথনও শততা রয়েছে হয়তো আমি নিশ্চিত সিদ্ধান্ত পাবো না কিন্তু এটা তো নিশ্চিত যে সিদ্ধান্তের মধ্যে বাধাটা কোথায় তা জানতে পারব আমি যা করেছি তাহলে এই সব বাজে ভাষা ব্যবহার না করে জাদু জাদুকরী কিছু শব্দ ব্যবহার করে নরম সুরে কথা বলেছি আর সোজা সাপটা প্রশ্ন করার মাধ্যমে আমি সিদ্ধান্তের পেছনের কারণ জানা ও কথোপকথনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছি এমন আরও পরিস্থিতিতে আমি ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করব তা হলো কৌতূহল থেকে বেরিয়ে আসো উদাহরণ নম্বর ওয়ান কৌতূহল থেকে বেরিয়ে এসে বলতো ঠিক কিসের জন্য তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে নম্বর টু কৌতূহল রাখো কি করলে তোমার সিদ্ধান্ত নিতে সহজ হবে নাম্বার থ্রি কৌতূহল ছেড়ে বলতো কোন জিনিসটা তোমাকে সিদ্ধান্তের ব্যাপারে সামনে এগোতে দিচ্ছে না এই সব উদাহরণের ক্ষেত্রে প্রশ্ন করার পরপরই আপনি চুপ হয়ে যাবেন কোনো কথা বলবেন না বা তাদের সম্ভাব্য উত্তর নিয়েও কথা বলবেন না তাহলে তারা বুঝবে যে তাদেরকে অবশ্যই আপনাকে একটা যোগ্য উত্তর দিতে হবে বড় এবং সাহসী প্রশ্ন জিজ্ঞেস করাটা আসলে আপনার একজন মানসিক খেলোয়াড় হওয়ার জন্য দরকারি এইভাবে ১২ সেকেন্ড যেতেই এমন নিরাপত্তায় ১২ সেকেন্ড যেন তিন সপ্তাহের মতো তার একটা সুন্দর সত্য এবং গোছানো উত্তর নিয়ে হাজির হবে আর আপনি তৎক্ষণাৎ কাজ করতে পারবেন দ্বিতীয়ত বেশি সময় লাগতে পারে তবে ক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চেয়ারে চুপচাপ বসে থাকুন সময়কে তার মতো কাটতে দিন এই সময়ের ভেতর তারা যেটা করবে তাহলে অজুহাত খোঁজা কিন্তু প্রায়ই ব্যর্থ হবে জবাবে তারা বেশিরভাগ সময়ই বলবে তুমি আসলে সঠিক ভাবনার আসলে কোনো কারণ নেই অথবা বলবে আর কোনো কিছুই করার দরকার নেই কিংবা এমনও বলবে কোনো কিছুই আমাকে আর থামাতে পারবে না তো এই প্রশ্ন করার আগে মুহূর্তেও তারা হয়তো দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং বুঝতে পারছিল না কি বলা উচিত কিন্তু আপনার প্রশ্ন তাদেরকে জবাব দিতে সাহায্য করল তো বড়সড় এবং সাহসিকতার সাথে প্রশ্ন করাটাও আসলে কারো মনের উপর জোর খাটানোর জন্য পারফেক্ট শেষ অধ্যায় শেষ ভাবনা পুরো বই জুড়ে এত এত শব্দগুচ্ছের ব্যবহার শেষে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিক সময়ে সঠিক শব্দটা বলতে পারাটা অনেক ভিন্ন ফলাফল এনে দেয় কিন্তু এখন আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব যা কি না জাদুকরী কোনো শব্দ নয় যদিও এটা এমন কিছু যা অন্যের ওপর আপনার জ্ঞান ও প্রজ্ঞা কাটানোর ক্ষেত্রে সফলতা বয়ে আনতে সাহায্য করবে একটা কথা আমি অনেক লোকের কাছে শুনেছি যে ব্যবসার অথবা শিল্পের ক্ষেত্রে সঠিক সময়ে পরিস্থিতি ভেদে সদুত্তর না পে অনেক ধরা খেয়েছে দশ বছর আগের কথা আমি আমার দেখা সবচেয়ে সেরা বিক্রয় কর্মকর্তার সাথে দেখা করেছিলাম আমি তার সাথে সফলতার ব্যাপারে অনেক কথাবার্তাই বলেছিলাম ওই ব্যক্তি তার নাম রজার আমি ম্যাসেজ করার সময় রুমেই ছিল টেলিকমিউনিকেশন ফিল্ডে ভালো ক্যারিয়ার ছিল ছেলেটা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে অ্যানালগ থেকে ডিজিটাল করা যায় এই টেলিকমিউনিকেশন মাধ্যমে সে জবাবে বলেছিল আমি সব সময় মানুষের কাছ থেকে প্রশ্ন শুনতাম এসব ব্যাপারে এইভাবেই এই প্রযুক্তির উন্নতি ঘটেছিল সে সব সময় মানুষের কাছে এই প্রযুক্তির বিষয় বলতো এক সময় সে বুঝতে পারল যে সে যা করছে সবই ভুল তার কাজ হচ্ছে তার স্টাফরা কেমন কাজ করে এটা জানানো কিভাবে কাজ করে সেই উত্তর দেওয়া তার কাজ নয় তাই এরপর থেকে যখন কোনো কাস্টমার ফোন করে বলতো যে আপনার স্টাফরা কেমন কাজ করে से जवाबेत भलो एसजर मध्य नार उत्तरे सन्तुष्ट होत तो अपना निजे क्षेत्र एसब पद्धति भाव कह से सब भाव क्यों जदिना बोले अपना स्टाफरा कम क्या करखा जिज्ञेस करके कमन सेवा आशा जाए तक बोलूँ भलोई এমন সোজা উত্তর জঞ্জালহীন কথাবার্তা লোকেদের কাজ থেকে আপনাকে ইতিবাচক ফলাফল এনে দেবে এসব ছাড়াও মানুষের মনের উপর কিভাবে প্রভাব খাটানো যায় আপনি সে চেষ্টাও করতে পারেন সোজা ছোট্ট এবং সুন্দর এক জবাব দিন লক্ষ্য করুন লোকের ইতিবাচক হাব ভাব এই বই থেকে আপনারা যাই শিখলেন না কেন সবই সহজ সুন্দরভাবে প্রয়োগ করার মতো এবং কার্যকরী পারলে এটি বারবার বার রিপিটে শুনুন অডিফিল থেকে এটা সব সময় সব জায়গায় কাজ করবে উপযুক্ত পরিস্থিতিতে সকল ব্যক্তির ক্ষেত্রেই কাজ করবে এটি কাজেই একবার ব্যবহার করে আমাকে বলবেন না যে পদ্ধতিগুলো কাজ করেনি বরং বারংবার ব্যবহার করুন যতক্ষণ না এটা স্বাভাবিক পরিণত হয় শব্দগুলোকে আপনার দৈনন্দিন জীবনের ভাষার এবং চিন্তা চেতনার অংশ বানিয়ে নিন এতে আপনার কথাবার্তাও পরিবর্তন হয়ে যাবে এবং যে কোনো পরিস্থিতিতে কথোপকথনের নিয়ন্ত্রণ সহ আপনার লক্ষ্য হাসিলে যথেষ্ট সহায়ক হবে সবার প্রতি আসন্ন সফলতার শুভেচ্ছা রইল বইটি উপভোগ করুন শুনতে থাকুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে তারাও এই এত সুন্দর কমিউনিকেশন স্কিলসের ওপর মানুষকে বোঝার স্কিলসের ওপর ये बीटाओ सुनते आज पती आगामी सप्ताह देखा हेक्टी बर भलोन सुस्था अडी फिल के कंटिन्यू सुनते थकूँ सबस्क्राइब करमेंट करवर्ती अपनारा कम बी चान धन्यवाद